والله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمر به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له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 يقول سبحانه وتعالى وما خلقت الجن والانس الا ليعبدون ما اريد منهم من رزق وما اريد ان يطعمون الا الله هو الرزاق ذو القوة المتين عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم معاشر الشباب من استطاع منكم الباء فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج فمن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء أحجف البخاري في الصحيح أن جابر الذي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يعجب ربك من الشباب يعجب ربك من الشباب ما ليست فيه سبوة أخرجه الإمام أحمد في المستد بإسناد حسن قال رسول الله إن الله وليه وسلم استوسوا بالشباب خيرا شمالتو عذكرين গুরুত্বপূর্ণ দিনী মজলিসের উপস্থিত দীর্ এবং মাইকের আওয়াজ যারা শুনছেন আল্লাহব্বুল আল আমিনের অসংখ্য গণিত শুকর আদায় করছি যে মহানরা বলি যে জাল অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ একটি মজলিসে আইমিতে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহবুল আলমীর আদায় করি আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় নিয়ে আমরা আজকের আলোচনায় আলোচনা আমরা শেয়ার করব ইনশাআল্লাহ তালা এবং এই মৌলিক বিষয়টি বিশেষ করে আজকের আমাদের প্রেক্ষাপটে আমাদের জীবন যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যুব সমাজের সমস্যা এবং এর সমাধানগুলো এ নিয়ে কিছু দৃষ্টি আকর্ষণ করব অনেক দীর্ঘ আলোচ্য বিষয় এত বিস্তারিত দীর্ঘ আলোচনা আজকে করতে পারব না আল্লাহ হাবুল আলমী আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর বান্দা মানুষ হিসেবে এই সৃষ্টিকে আল্লাহ সোভান তারা বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে মানুষের সৃষ্টিকে আল্লাহবুল আলমিন দুর্বল উল্লেখ করেছেন কোরআনে করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের সাত করেন ওয়াহুল আর মানুষদেরকে আল্লাহ হবুল আলমী দুর্বল করে সৃষ্টি করেছেন সৃষ্টিগতভাবে মানুষ মূলত দুর্বল অনেক দিক থেকে আল্লাহ সুবান আতলা মানুষদেরকে দুর্বল করেছেন ফলে মানুষের মধ্যে দুর্বলতা রয়েছে আল্লাহ সুবাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ হাব্বুর আলমী হয় তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল একটা অবস্থা থেকে প্রথম সৃষ্টির শুরুই হয়েছে দুর্বল দুর্বলতা দিয়ে একজন আদম সন্তান যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় পৃথিবীতে তার আগমন ঘটে আপনি দেখবেন লক্ষ্য করবেন জীবন জীবনযাপনের জন্য জীবন ধারণ করার জন্য কোনো উপায় উপকরণ তার পক্ষে ব্যবহার করা সম্ভব নয় ইম্পসিবল বেঁচে থাকার জন্য কিছু করতে পারে না এত দুর্বল করে সৃষ্টি করেছেন যাতে করে আমরা সেখান থেকে এই মানুষগুলির শিক্ষা নিতে পারি উপলব্ধি করতে পারি অথচ বাকি সৃষ্টি জগৎ কেলাহবুল আলমী জীবন ধারণ করার জন্য যা দরকার জন্মের পর থেকেই সে ব্যবস্থা দিয়েছেন সে মাধ্যম উপায় উপকরণ তাদের আছে সেগুলোকে তারা ব্যবহার করতে পারে কিন্তু মানুষ আদম সন্তান অনেক সম্মানিত হওয়ার পরেও এত দুর্বল যে একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি আপনি তাকে তার পানীয় দুধের ব্যবস্থা না করেন তাকে যদি ভালোভাবে মানে রাখার ব্যবস্থা না করেন তাহলে তার জীবন যাপন করা এই পৃথিবীতে মোটেও সম্ভব না এত দুর্বল করে সৃষ্টি করেছেন এই দুর্বলতার পর আল্লাহ আল্লাহাবুল এরপরে কোরআনের মাধ্যমে আল্লাহ সুবাহা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এরপর তোমাদের পাওয়ার দিয়েছেন শক্তি দিয়েছেন कुरान् मध्य जो शक्तर कथा उल्लेख करौवन जुवक शक्ति ये अल्लाह हब्बुल आलमी मेहरबानी अनुग्रह कर दुरबल लोकगुलो के शक्तिटक दिए शक्ति दे आलमीर साथक्कर देव अल्लाहबुल आलमीन साथीबाद करब आल्लाबुल आलम बिुदे अवस्थान लेव इद्देश्य नक्ति देा होती क्या दिए एर कारण कील्लाबुलमीन दिए शक्ति क्या क्योंकि दुखी विषय हे अल्लाह सुबहनवतारा शक्ति दिए शक्तर मध्यम में प्रतारित होल्ला हब्बुल आलमीन कुरानी करेमर मध्य के डे बोल प्रश्न करते चान মানুষদেরকে বাহার গুলালি এখানে অত্যন্ত ভালোবাসার আন্তরিকতার শব্দ দিয়ে এটাকে বলছেন কোরআনকারী মধ্যে এই ডাক দুইবার দেয়া হয়েছে ইউহাল ইনসান হে মানুষ ম্যাগার কাবীর কি সে তোমার বহিমান্বিত প্রতিপালকের ব্যাপারে তোমাকে প্রতারিত করছে আমি এখন শক্তিশালী ক্ষমতা আছে শক্তির কারণে আমি আমার আল্লাহ কি সে আমার চিন্তা অন্যায় কি এটা আমার চিন্তা কোনটা আমার জন্য করণীয় এটা আমার কোনো চিন্তা আমি করতে পারি সবই আমার ধারণা হচ্ছে আমি তো অনেক কিছু করতে পারি অনেক কিছু করার ক্ষমতা রাখি তাই সবটাই আমি আমার স্বাধীন ইচ্ছা মতো সেখানে কোন বুঝ বিবেচনা চিন্তা অথবা পরামর্শ কোনোটাই নেই কোনটাই আমরা গ্রহণ করি না ফলে আল্লাহবুল আলমিন কোরআনের মধ্যে সতর্ক করে দিচ্ছেন সুরাই আসিনের মধ্যে বলছেন এই মানুষ কি দেখেনি তাকে আমি সৃষ্টি করেছি বীর্য থেকে অনেক কিছু দিয়ে মূল্যবান কোন ধাতব পদাত দিয়ে সৃষ্টি করা হয়নি তাদের সামনেই যারা আছে তাদেরকে কোথেকে সৃষ্টি করা হয়েছে আন্না খলকিন কিন্তু এখন যখন একটু শক্তি দিলাম এখন যখন একটু বুঝ বিবেচনা হল শক্তি পেয়ে গেল সে আমার সাথে এসে এখন বিবাদে লিপ্ত হওয়ার চেষ্টা করে আল্লাহ উদাহরণ পেশ করে ওয়া দার আমার কাছে উদাহরণ পেশ করে উদাহরণ দেয় ও দর বেলায় মেথালা যে পুরাতন একটা হাড্ডি নিয়ে এসে বলা যায় মাই ইয়ে এই হাড্ডিকে কে নতুন করে আবার জীবিত করবে ওরা এটি তো একেবারেই শেষ হয়ে গেছে একেবারে শেষ হয়ে গেছে এর আর কিছুই বা অবশিষ্ট নেই এই হাড্ডিকে আবার জীবিত করবে কে ইউ হি হাল্লে কাহাউল আপনি বলে দিন तुम्हें भूले गुमार कितने आज के, ते के, ते के तु तुम्हें शक्ति देने तुम्हें बुज विवेचना कारण तुम ये हाड्डी नहीं जीवित कर प्रथम बार जिन सृष्टि करड्डी छेरा तुम अस्तित्व बोलते कि হিল মিনাল দহর لم يكن شيئا مذكورا قلت جواকর বস্তুই ছিল না যখন তোমাকে সৃষ্টি করা হচ্ছে তুমি কিছুই ছিলেন তুমি তো তোমার خالক সুতরাং তোমার উদাহরণ দরকার নেই তাই মানুষ পদান্বিত হয় কখন যখন বিভিন্ন দিক থেকে মানুষ নিজেকে মনে করে যে আমি শক্তিশালী অমুখাপেক্ষী আল্লাহ গুল আলমিন কোরআন করিমের মধ্যে বলছেন কাল্লা কাল্লা কখন না ইন্নল ইনসান মানুষ সীমালঙ্ঘন করবে আর রাহস না যখন সে দেখতে পাবে যে আমি এখন অমুখাপেক্ষী আমার কারো ধার ধার্থ হয় না কারো কাছে হয় না এটাই মানুষের স্বভাব ফলে মানুষ সত্যিকার অর্থে প্রতারিত হচ্ছে আল্লাহ হব্বুল আলমিনের নির্দেশ থেকে তারা অনেক দূরে সরে যাচ্ছে একটি মাত্র কারণই সে কারণটি হচ্ছে এই সে মনে করছে যে আমি তো অনেক কিছু করতে পারি আমার এখন অনেক সামর্থ্য রয়েছে বন্ধুগণ যুবক সমাজ যাদেরকে আল্লাহ হব্বুর আলামিন এই শক্তি সামর্থ্য দিয়েছে তাদের মধ্যে দুটি জিনিস প্রবল দুটি কারণেই এই প্রবল দুটি জিনিস কোন ব্যক্তি কোন মানুষ যদি সত্যিকারভাবে কন্ট্রোল নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে সে ব্যক্তি প্রকৃত মানুষের গণ্ডি থেকে নিজেকে ঠিক এই সময় একটা এমন এক সময় যে সময় সে মানুষের গন্ডি থেকে অন্য গন্ডিতে চলে যেতে পারে হয়তো হিংস্র প্রাণীর গণ্ডিতে চলে যেতে পারে অথবা নিকৃষ্ট প্রাণীর গণ্ডিতে গন্ডিতে চলে যেতে পারে হিংস প্রাণীর গণ্ডিতে যখন চলে যাবে তখন সে মানুষের প্রতি হিংসতা তার ভয়াবহ রূপ দেবে আজকে যারা মানুষদেরকে মানুষ হত্যা করছে মানুষের পর মানুষ যেই অত্যাচারের জুলমের যেই স্টিম রোলার চালিয়ে যাচ্ছে এটা তো মানুষ কিভাবে বাড়তেছে যেহেতু তারা আসলেই ওই সীমা লঙ্ঘন করে তার নির্ধার্য সীমা থেকে সীমালঙ্ঘন করে সে এমন পর্যায়ে চলে গিয়েছে যে পর্যায়ে গিয়ে আর মানুষের গণ্ডির মধ্যে নেই আমরা তাকে আকার আকৃতিতে দেখতে আমরা হয়তো মনে করে থাকি যে সে মানুষ কিন্তু প্রকৃতার্থে সে মানুষ না বৈশিষ্ট্যগত দিক থেকে এথিক্স এর দিক থেকে অ্যাট্রিবিউটস এর দিক থেকে से प्रकृतार्थे मूलत मानुष ना मानुष्ट्र चरित्र मध्य नहीं हिंसता तार मध्य व्यापक कवि हास्यरसते मानुष तो देखा जा मानुष मतो तो मन है ना सुरती बुझी ना मगर दम ती है देखते तो बानने मत देखा जाए क्योंकि पीछे तो, तो लेना पीछे लेज देखा जाए अवस्था एम हजे হিংসতার এমন পর্যায়ে আমরা চলে গিয়েছি যে অনেকে মানুষের আকার আকৃতিতেও নেই আঁকার আকৃতিতেও আমরা মানুষের যে সভ্য সমাজ যে সুন্দর সমাজ দেখেন না আপনি আল্লাহ সুবানি আর আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এই যে আদম সন্তানদেরকে আল্লাহ সুবানা সম্মানিত করেছেন মর্যাদা মর্যাদাপূর্ণ করেছেন সম্মান দিয়েছেন এই সম্মানের কারণে समस्त सृष्टि जगत अल्लाह राबुल देखें और मानस देखे देखें देखेंशिष्ट्य सम्पूर्ण देखें भिन्न एर सत्ता भिन्न एर आचार आचरण भिन्न एर प्रत्येक अवस्थान भिन्न हिंसता एर मध्य थकबे कखनी उपलब्धि कर मध्य हिंसता आखना के बुझते कि रही है समस्या क्या कर দ্বিতীয় হচ্ছে নিকৃষ্ট প্রাণীর গণ্ডিতে চলে যাওয়া এটাও মানুষের জন্য নয় এই মাকলুকাতের মধ্যে আল্লাহ হবুল আলমী কিছু কিছু সৃষ্টি আল্লাহ সুবাহ নিকৃষ্ট ঘোষণা করেছেন এটা আল্লাহ সৃষ্টি তিনি নিকৃষ্ট ঘোষণা করেছেন আমাদের এখানে করণীয় কিছুই নেই কিন্তু এদের অবস্থা হচ্ছে এই যে এর মধ্যে একটি সৃষ্টির উদাহরণ দেয় তাহিক করে বলেছেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না হায়াতুল হাইওয়ার মধ্যে সম্ভবত আল্লাহামদির রহমতুল্লায় উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে শুকর একটা সৃষ্টি আপনারা দেখছেন দেখছেন কিনা শুকর সৃষ্টি জগতের অনেকেই আল্লাহ গুলাল আসমানের দিকে উপরের দিকে তাকাতে পারে কিন্তু উপর দিকে তাকানো যায় না তাকাতে পারে না দেন নেই এটি হায়দুল হাইওয়ারের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ মাদমিনী রাই এবং আহরুল করে উল্লেখ করেছেন আসমানের দিকে তাকাতে পারে না এভাবে করে দিয়েছে নিচের দিকে করে দিয়েছে एभवे अनेकगुरु सृष्टि की आल्ला सुभनला निकृष्ट कर फले मानुषिक्षा दीते कारण आल्लाबूम सृष्टिजगत अपना चोख सामने आज विशाल सृष्टिजगत क्यों जो आनी एग्रो नहीं चिंता करते आपनर जी सुस्थ विवेक दिए आल्ला सुभानवतारा विवेक केजे नागा सूर्य चांद বিশাল আকাশ বেগাই আমাদের উনাহা কোথাও কোন ধরনের খুটি নেই কিচ্ছু নেই এগুলো কেন যাতে করে আপনি শিক্ষা নিতে পারেন এগুলো এগুলো থেকে উপদেশ গ্রহণ করতে পারেন এই জন্য আল্লাহ সোমানবতারা এই উপদেশ গ্রহণ করার জন্য এই জিনিসগুলো স্থাপন করে দিয়েছেন এগুলোর মধ্যে কিছু আছে আল্লাহ সৃষ্টি জগৎ কিছু আছে আল্লাহ আব্বুল মানে আয়াত নিদর্শন নিদর্শনের মধ্যে যেমন আছে রাত দিনের পরিবর্তন কিভাবে রাতকে আল্লাহ আলমিন দিনে পরিণত করতেছেন আবার দিনকে রাতে পরিত করতেছেন রাতের মধ্যে দিনকে ঢুকিয়ে দিচ্ছেন আবার দিনের মধ্যে রাতকে ঢুকিয়ে দিচ্ছেন এই যে পরিবর্তন এটা শিক্ষার বিষয় সেখান থেকে উপদেশ গ্রহণ করার জন্য আমাদেরকে দেয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই আমরা দুনিয়ার যত কাজ আছে সব কাজে নিজেদের বিবেককে ব্যবহার করতে খুব সচেতন আমাদের যে বিবেক বিবেচনা শক্তি আছে দুনিয়ার কাজে মাশা আল্লাহ কেউ কোনো ত্রুটি করে না কিন্তু একটা কাজে আমরা সেই বিবেচনাকে কাজে লাগাতে চাই না সেটা হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ মিনের এই মাত্র কাজ সম্পর্কে তার যে আল্লাহ সুমন তারা যে চিন্তা করতে বলেছেন যে বুঝবিবেচনার উপর মূলত আমি একজন ইমানদার ব্যক্তি সত্যিকার নিজের ইমানকে মজবুত করতে পারবো নিজের ইমানকে শক্তিশালী করতে পারবো সেই চিন্তাটুকু আমরা কাজে লাগাই না সেখানে আমরা চিন্তা করি না আমরা মনে করি যে এই নিয়ে দরকার কি এ নিয়ে আমার কোনো দরকার নেই क्योंकि जरा काद चिंता करें तल्ला निदर्शनगूलब्धि करते पेटी जगत शिक्षा दीते हिंसतार दिक्कत निकृष्टतार दिक्कत प्राणी जगत थिक्षा दीते दुर्भाग्य विषय हे कुशिक्षाटा नारे चेष्टा करी आजकल प्रगतिशील समाज कथाई बोलें ना क्यों जरा निजेद दाबी करते चाचे अनेक प्रगतिशील हो प्रगति ते मध्य आई बन समाज के बीच समाज आई समाज सामाजिकता निजे ग्रहण कर मानव समाज चलेना बन पशु मजे आत्मयतार को सम्पर्क नहींचय नहीं आज क्या मा बाबर कोचय नहीं आज क्या একটা গাধাকে বন্য গাধা একটা বন্য হাতিকে জিজ্ঞেস করেন তোমার মা কোথায় মায়ের কোনো পরিচয় দিতে পারবে কিনা কোনো পরিচয় আছে কিনা বাপের কোনো পরিচয় আছে কিনা নেই আত্মীয়তার কোন সম্পর্ক বলতে কিছু আছে কিনা নেই কারণ এই সম্পর্ক তার মেনটেন করিনি তাদেরকে সম্পর্ক দেয়া হয়নি সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা সকল শিক্ষিত সমাজ সকল প্রগতিশীল সমাজ समाज मानुष शुष्कर, दस जन एर सिनेटर मे सत्य जारो सताना कि शिक्षा निल्मबर नहीं सतान आपनारंतान कि आनीज सतान के वि বা গড়ে নিয়ে আসতেছে জানে না সে যে এই সন্তানের জনক এগুলো কোনো মঙ্গল গ্রহের বক্তব্য নয় এগুলো এই ছকল প্রগতিশীল সমাজের বক্তব্য যারা মানুষদেরকে এই করতেছে যে আমরা অনেক সভ্য হয়ে গিয়েছি বন্ধুবোন সভ্য হতে পারেনি বন্যদের বন্য পশুদের বন্য সমাজ থেকে যে শিক্ষা নিয়ে যারা নিজেদেরকে মনে করে যে আমরা সভ্য হয়েছি ভুল এটা মানুষের সমাজ মানুষের সমাজ এই শিক্ষা আসে না তা আমি বলছিলাম যুব সমাজের কাছে দুটি জিনিস যখন প্রবল হয়ে যাবে আমার আগের সেখানে যেতে হবে দুটি জিনিস যখন প্রবল হয়ে যাবে তখন তারা এই দুটি প্রান্তিকতায় চলে যেতে পারে একটি হচ্ছে হিংস্রতার দিকে आए हम निकृष्टतार दिखे यूटी जिन की हूँ आवेगे इच्छार दासतव्व ग्रहण कर इस्लाम गर्हित क्या कठिन क्या निकृष्ट कग प्रबल हो जाए अनेक बी आवेग আবেগ তারিত করে আমাদের যুব সমাজদের কাছে সবচেয়ে বেশি পন প্রষ্ট করা হচ্ছে আবেগের মাধ্যমে একটা আবেগ তৈরি করা হচ্ছে ফলে জামা কাপড়ে দেখবেন তারা আবেগের কারণে একটা সুনির্দিষ্ট দল সুনির্দিষ্ট গ্রুপের অনুসরণ করে যাচ্ছে চুল দেখবেন একই ধরনের জুতা দেখবেন একই ধরনের শুধু আবেগ তারিত হচ্ছে আবেগের কারণে যেখানে আবেগ প্রবল হয়ে যাবে সেখানে দুটি জিনিস একটাকে বলা হয় তাকে আরবিতে আলুয়া আপনার অভ্যন্তরীণ প্রতিবন্ধকতা প্রতিবন্ধ মানে বাধা দানকারী ইন্টির্যাক্ট বিবেচনা শক্তি যেটা আপনাকে যে কোনো খারাপ কাজ যে কোনো নিকৃষ্ট কাজে আপনাকে বাধা দেবে আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে বলবে যে এক এটা আপনার জন্য কি নয় তোমার জন্য বৈধ নয় যেমন এখন একজন যুবকের মনে হল যেন আমার মিষ্টি খাওয়া দরকার যুবক সত্যি আছে মিষ্টি খাওয়া দরকার দূর দিয়ে গিয়ে এখানে বিসপিল্লার দোকান আছে বিসপিল্লার সুইটস বিসপিল্লার সুইটসে গিয়ে পুরা মিষ্টি দা আছে সবগুলো নিয়ে বলে এই মিষ্টি দাও মিষ্টি খেয়ে চলে আসলো কেউ কিছু তাকাই আছে কি যেহেতু আবেগ প্রবল হয়ে গিয়েছে এখন তার এই বিবেচনা শক্তি কাজ করছে না যে এই বৃষ্টি তো আবার খাওয়া ঠিক না কারণ এটা তো আরেকজনের বৃষ্টি এটা কিনে খেতে হবে তার কেনা দায়িত্ব সে দায়িত্ব বহন করেনি আবেগের কারণে বুঝতে পেরেছেন আবেগ তাকে তাকে এমনভাবে দায়িত্ব করেছে ফলে শোনা যায় আমাদের বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি লোকেরা। দেখা যায় দোকানে ঢুকে এরপরে সুন্দর মতো ভদ্রলোকের মতো এই নাস্তা দাও নাস্তা খেয়ে এরপরে বেড়ে চলে আসতেছে ঘটনাই মানে নাস্তা খাওয়া দরকার তার আবেগের মধ্যে এটা এসেছে আর সে নাস্তা খেয়ে মানে চলে আসতেছে জিজ্ঞেস করনা যে মানে নাস্তা মানে টাকা দিতে হবে কিনা এটা দরকার নেই আবেগ যদি প্রবল হয়ে যায় তখন সেখানে দুটি জিনিস কাজ করে না বলছিলাম খেয়াল করেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে আলওয়াজ তার অভ্যন্তরীণ যেই বাধাদানকারী সেটা কাজ করবে না সেটা ইজলেক্ট হতে পারে অভ্যন্তরীণ বাদাদানকারীটা মানে অন্য কিছু হতে পারে মানুষ পরিবেশের কারণেও অনেক সময় মানুষের মধ্যে মানে এই কাজগুলো গ্রো করে ফলে এই যুগের এলবুতার বিয়ে যারা গবেষক রয়েছেন তারা এটাকে ব্যাপক অর্থে ব্যবহার করেছেন ব্যাপক অর্থে ব্যবহৃত হয় কিন্তু এর মূল কাজ হচ্ছে মূলত আকল বিবে আপনার ধর্মীয় চেতনা রয়েছে যেই মূল্যবোধ রয়েছে সেটাও আর কাজ করবে না আর কাজ করে না আপনার দিন আপনাকে যে বিষয়ে উপলব্ধি করার জন্য দিয়েছে সেখানে বাধা হিসেবে আসবে না একজন দেখা হল হয়তো আপনার সাথে কোন কারণে দুর্ব্যবহার করেছে দুই তিনটা থাপ্পট দিয়ে এরপরে ধাক্কা দিয়ে রাস্তা থেকে বের করে ফেলে দিয়ে চলে আসলেন আমার শক্তি আছে আপনি মনে করলেন যেটা ভালো কাজ করে চলে এসেছেন না আপনার শক্তি আছে আপনি তাকে যাই খুশি তাই করে চলে আসলেন আর এটা না আপনার ওয়াজ উদাহিনী ইন্টিন বিবেক বিবেচনা শক্তি আপনাকে বাধা দিয়েছে না আপনার ধর্মীয় চেতনা ধর্মীয় মূল্যবোধ আপনাকে কি করেছে বাধা বা দে কেন দেয় নেই আবেগ প্রবল আপনি মনে করেন আমার সাথে এমন আচরণ করতে পারবে সাহস কত্তেক আসলো লোক এই ধরনের মানুষ কত্থ আস আপনি মনে করেন আবেগ প্রবল হয়েছে এই আবেগ যাদের মধ্যে প্রবল হয়েছে तक सब क्या सब क्या आज के बनेंडा हिड एंड एजेंडा गोपन एजेंडा युवक समाज व्यवहार आवेगे कारणटुकु चिंता मध्य चेष्टा करना क्या गो मूलत সত্যিকার অর্থে আমরা এর মাধ্যমে ব্যবহৃত হচ্ছি আমরা হয়তো মনে করছি যে আমরা ইসলামের জন্য কাজ করছি ভুল বিভিন্ন গ্রুপ মানুষের এই সমাজ এখন শয়তান কবলিত একটি সমাজ শয়তানের দুষ্কর্মদের কবলিত একটি সমাজ এখানে ন্যায়ের জাস্টিস সত্যিকার হক যদি মানুষের জন্য গ্রহণযোগ্য এই বিষয়গুলো এখানে একেবারেই এখন মানুষ হারাতে বসেছে অবস্থা খুবই খারাপ সেখানে আপনি আপনার আবেগ দেখলে আপনাকে কোন কাজে ব্যবহার করতে পারবে সেটা দিয়ে আপনাকে ব্যবহার করছে আমাদের যুবকদেরকে তাদের আবেগ প্রবল হয়ে যাওয়ার কারণে आप एक आवेग बारण विभिन्न गुरु बैर एकदल गुरु बैरिए जिहदी गुरु आल्लाटी चान यो सन्देह नहीं अल्लाह सुबहानवला बंदा जो कल्याण चान फलेलाम दिखे आगे तुलन এখন যুবকদের ভূমিকা অগ্রগামী এবং যুবকরা এডিয়া আসতেছে কোরআন হাদিস পড়ার জন্য চেষ্টা করেছেন যুবক লোকদেরকে যখন কোরআন হাদিজ পড়তে দেখতেছে শৈতান এবার যারা বড় বিপাদের মধ্যে তার সমস্যা হয়ে গিয়েছে শতান মনে করেছে যে আমি তো বুড়াদের জন্য তবলিক জামাত চালু করেছে এবং যুবকদের জন্য কি করব এদেরকে তো তাবলিক জামাতের মাধ্যমে কি করেছি এদেরকে সাইজ করে দিয়েছি जुवक दी करुवकु आवेग आयोग ग्रुप तैर जेहदी ग्रुप करते जेहर कथा ब्रष्ट एक ग्रुप क्यों जेहदी ग्रुप क्यों ओ ग्रुप क्यों से ग्रुप बहु दल कथा सुनते पाई आवेग थ কারণ আবার থাকলে পুশ পুষ মানে একটু পুশ করলেই যথেষ্ট ফলে আল্লাহ রাস্তা জীবন দিব বরবাদ হয়ে যাচ্ছে আপনি আল্লাহ রাস্তায় জীবন দিচ্ছেন না কিসে জীবন দিচ্ছেন আপনার তো আগে সেটা জানতে হবে ঠিক না গাড়ি জীবন দিলে আর আপনি ধারণা করতেছেন আল্লাহ রাস্তায় জিহাদ করতেছেন না একজন পাবলিকের রাস্তার উপর মানে গাড়ি নিয়ে যাচ্ছে তার গাড়ির উপর আপনি বোম্বের দিলেন আপনি মনে করলেন জিহাদ করতেছেন কি জিহাদ अपना जो आलाली मानु विभिन्न ग्रुपिक ज्ञान इसलमिक जो अवस्थान आवस्थान जुब समाज के जो पदभ्रष्ट विभ्रांत मध्यमे बड़ क्षति जाए यहदल लोक सुपरिकल्पित भाव निजे विवेक विवेचना के कजे लागिए जाते मुसलमाना सबसे बस क्षतिग्रस्त है मुसलमान दे जा बंधुगण ये हम युवक दे सतर्क रखते हैं शुद्ध आवेग प्रबल हम ही चल है ना আমার কাছে বারবার আসে যে সাইফুল্লা ভাই আপনি জেহাদের কথা কেন বলেন না কেউ কেউ খুব রাগ যে উনি জাহাদের কথা কেন বলে না সব কথা ঠিক আছে কিন্তু জিহাদের কথা কেন বলে না কিন্তু আমি স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে এই জিহাদ আপনি করবেন কিন্তু জেহাদি তো আপনি জেহাদে যাওয়ারই তো আপনার কোনো সুযোগ নেই কারণ আপনি আগের জিনিসই জানেন না আপনার আগের যেই জিনিস জানা দরকার ছিল সেগুলো তো আপনার কাছে জানা নেই সোমান আল্লাহ কোরআন হাদিসের কিছুই আমরা পড়ি না অনেক পারে না কোরআন করতে পারে না তেলাওয়াত করতে জানে না আর তিনি মনে করতেছেন যে জিহাদি তার জন্য যথেষ্ট তিনি জিহাদ করে বরবাদ হয়ে যাবেন কে জিহাদি এ জেহাদ করতে বললো কে জিহাদ কি জিহাদ কিসের মাধ্যমে এটাকে জিহাদ বলা হয়েছে আমি একথা বলছি না যে জেহাদ নেই জিহাদ ইসলামের মধ্যে আছে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জি খুঁজছে জিহাদ কিন্তু জেহাদ আর এই যে সন্ত্রাসী তৎপরতা এটা এক নয় এগুলো জিহাদ এগুলো সন্ত্রাসী তৎপরতা এগুলো জঙ্গি তৎপরতা এগুলোকে বিভিন্নজন বিভিন্নভাবে ডিফাইন করেছে বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছে এগুলো সত্যিকার অর্থে ইসলামের নামে ইসলামের দুশ্মনরা আমাদের যুবকদেরকে বন্ধ বিভ্রান্ত করার জন্য যেহেতু তারা ইসলামের দিকে গিয়ে আসছে ইসলাম থেকে তাদেরকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য গাইড করার জন্য তাদেরকে এই কর্মসূচি তাদের সামনে দিয়েছে বিভিন্ন গ্রুপ আবিষ্কার করেছে গ্রুপরা শেষ নেই এই হেজ ওই হেজ আরে বাবার এই করতেছে এদের সরাসরি কোনো পরিচয় পাওয়া যায় না বুঝতে পেরেছেন কিনা আমার কাছে প্রশ্ন করে এদের সরাসরি কোন পরিচয় নেই হঠাৎ করে ইসলামী মানে অসম্ভব এটা কোনোদিন হতে পারে না এটা ষড়যন্ত্র সহজ কথা ইমানদার ব্যক্তিগণ বিবেক দিয়ে বুঝতে পারবে এগুলো একদিনে রাতারাতি একটা বিল্ডিং হয়ে গেলে তাহলে আপনি বুঝবেন যে এখানে সমস্যা আছে এটা এমনি হয়নি প্রত্যেকটা সময়ের আলোকে সেটি হবে মোহাম্মদ মোদিনাতে এসে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এক বছর নয় বছর দাওয়াতে কাজ করে ১৩ বছর দাওয়াতি কাজ করে তা আপনি কিভাবে মানে হঠাৎ করে দেখি যে মানে সকাল সকালবেলায় উদিত হয়ে গেলেন মানে সূর্য যেভাবে উদিত হয় সেভাবে আপনি ওর থেকে উদিত হলেন বিভ্রান্তি যুবকদেরকে বদভস্ত করার জন্য সুপরিকল্পিতভাবে দীর্ঘদিন থেকে এই প্রসেস চালু করে দিয়ে হঠাৎ করে তাদেরকে দিয়ে যুবক মুসলিম যুবকদেরকে বদভস্ত করে দিয়েছে সেখানে শিকার হচ্ছে মুসলিম যুবক মুসলিম যুবকরা ইসলামের ক্ষতি হচ্ছে আর কিচ্ছু না হয়তো আপনি মনে করছেন ইসলামের সবচেয়ে বেশি ফায়দা হয়ে যাচ্ছে কোনো ফায়দা ইসলাম হচ্ছে না ইসলামের ফায়দা যদি হতো তাহলে সেই ফায়দা ইসলাম লক্ষ্য করতো প্রমাণিত पृथ्वी इतिहास मुसलमान फायदा होमाणित सत्य क्योंकि अपना क्या मुसलमान क्षतिग्रस्त होसलम मौलिक विषय क्षतिग्रस्त हो दावत क्षतिग्रस्त होवक आवेग दिए युवक आवेग के क्या लागिए आज के मूलत जे समस्त तत्परता मुसलमान दे चालू এটি কিন্তু সবচেয়ে বড় বিভ্রান্তি এখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যুব সমাজকে সতর্ক থাকতে হবে মূল করণীয় যদি না বুঝে তাহলেই শুধুমাত্র সম্ভব তার যে দায়িত্ব নয় যেটা সেটাকে সে মনে করছে যে সবচেয়ে বড় গ্রেট রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব কে দিয়ে দায়িত্ব দায়িত্ব থেকে আসলো আপনি আল্লাহ রাসু সাল্লা জীবনী দেখেন হঠাৎ করে এ ধরনের কোনো ঘটনা আল্লাহ সুসাল্লা উল করেছেন বা ঘটেছে এর কোনো প্রমাণ নেই আমার বন্ধুগণ এখানে আমি যে মৌলিক বিষয়টি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এই যুব সমাজের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটি লক্ষ্য করে আসছে সেটা আবেগের সমস্যা আবেগ কারণে তাদেরকে বোঝানো কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু বিবেক কাজ করে না আমি বলেছি কাজ করে না আবেগ যখন প্রবল হবে বলেছেন খেয়াল করছে কিনা আপনাদের দুটি জিনিস কাজ করে একটা হচ্ছে আল ওয়াজিয়া দাখেলি তার ইন্টার্ন যে মানে চেতনা রয়েছে সে সেটা কাজ করে না আবার আরটি বলেছি তার যে রিলিজিয়াস যে চেতনা রয়েছে সেটাও কাজ করে না ফলে তাকে আপনি দিন থেকে বুঝতে পারতেছেন না আর তাকে আপনি এথিক্সের মাধ্যমে তার যে মূল্যবোধ আছে সেদিকেও আপনি তাকে বুঝাতে পারছেন না এবং সে মনে করতেছে যে এটাই হচ্ছে আমার মূল কাজ আমার মূল কাজ হচ্ছে মানুষ দেখলেই তাকে হত্যা করে ফেলা মানে পরে ওই যে আমি আগে উদাহরণ দিচ্ছিলাম হিংস্রতার মধ্যে চলে গিয়েছে প্রবল হিংস্রতার মধ্যে চলে গিয়েছে মানুষ দেখে মানুষের অধিকার থেকে বঞ্চিত করছে আর সে মনে করছে যে সে হকের উপর আছে অধিকারের উপর আছে সে অন্যায় ন্যায়ের উপর প্রতিষ্ঠিত আর দুনিয়ার সব মানুষ अन्ायर मध्य लिप्त आज दुनिया सब मानस क्षतिग्रस्त शुद्ध नये आगे आवेगे जंतुत्म चोर चलते शुद्ध नुद्ध सठिक ना चेज करते बुझते हैं जो अपनी आवेगे पर आई जुब समाज के जतद आवेगे तहसमस्त তাদেরকে শয়তান পদবষ্ট করতে পারবে খুব সহজেই পদভষ্ট করতে পারবে শয়তান খুব সহজে পদবস্ত করবে কিভাবে শয়তান তার কাছে এসে তাকে বুঝাবে তাকে বলবে যে তুমি এত শক্তি রাখো এত ক্ষমতা রাখো তুমি কেন মানে অস্ত্র নিয়ে বেরো যাচ্ছ না সন্ত্রাসিত তৎপরতার জন্য শয়তান উদ্বুদ্ধ করবে অনেকে হয়তো মানে এসে মানে যখন শেতান এই প্রবঞ্চনা দেবে তখন মানে বলি এই শুনো ডক্টর সাইফুল্লাহ তো বলছি এটা ঠিক না ডক্টর সাইফুল্লাহ একজন কাপুরুষ ডক্টর সাইফুল্লাহ বুঝে ইসলাম আমরা ইসলাম বুঝি আমরা ইসলামের সঠিক পথের উপর আছি ইসলামে জেহাদ ফরজ করা হয়েছে এখন জেহাদে নেমে যাওয়ার সময় এসে গিয়েছে তুই কোথায় দেবি জেহাদে নেমে গিয়ে কোথায় গেলা তুমি एक जो जिहद घोषणा कर जिहा घोषणा कर प्रबंधन शयान जिससे दल आविष्कार जिहद घोषणा कर दिए इरपर तर मानी प्रतारणामूलक जिहर बेपारे वक्तव्य दिल आज के कथ है নিজের অস্তিত্ব বলছে নেই শিখিশ লোককে বভভস্ত করে কিছু যুবককে তাদের আবেগকে কাজে লাগিয়ে তাদের আবেগের মাধ্যমে তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে নিজে পালিয়ে গিয়েছে শুধুমাত্র ক্ষতি করেছে আমাদের বাইদেশ। বন্ধুগণ কোনটি করণীয় কোনটি করণীয় নয় যুবকরা যতদিন পর্যন্ত সেটা বুঝতে না পারবে ততদিন পর্যন্ত যুবকরা হৃদায়তির উপর প্রতিষ্ঠিত হতে পারবে না তার বদভস্ত হয়ে যাবে বিভিন্ন দল গ্রুপে বিভক্ত হয়ে যাচ্ছে এখন শৈতান আরো সুন্দরভাবে এসেছে যেহেতু আবেগ আছে তখন খুব সুন্দরভাবে এসে শয়তান বোঝানোর জন্য চেষ্টা করছে যে হ্যাঁ তোমরা এই যে মানে এটা মূলত ঠিক ঠিক পথ না পথ হচ্ছে এটাই হইলে ঠিক একটা গ্রুপ निर्दिष्ट करुपे मध्य लोक देखिए विभक्त विभिन्न दल देखे विभक्त फले युवक दला दलि ग्रुपिंग एम पर्या गल मैं समस्त आलेगर कथाई शुना ठीक ना अफसोस आवेगे तरह कथाए गए प যে লোকগুলো আমাকে চট্টগ্রামে প্রথম দাওয়াতের কাজের জন্য নিয়ে গিয়েছে তাদের একজন এসে মানে গত কিছুদিন আগে তাদের একজন মানে মুরব্বী এসে বলতেছে মানে আরেকজনের কাছে তাদের মুরব্বী বলতেছে বলছে ডক্টর সাইফুলার থেকে দিন গ্রহণ করাই যাই আমি তো বলিনি যে আমার কাছ থেকে দিন গ্রহণ করো গলত কোন ব্যক্তির কাছে। সেটাই আমরা বলে গেলাম আমি একথা বলিনি যে আমার মনীধ হন বা বক্ত তৈরি করেন এখানে বক্তবত্বের ব্যাপার নয় ইসলামের বিষয় ফলে বনভ্রষ্ট করার অপচেষ্টা তারা চেষ্টায়তান যেহেতু আমরা পোড় এবং হাদিসের বক্তব্য দেই বিভিন্ন দলের বক্তব্য তো আর দিতে পারতেছি না এখন ওই গ্রুপগুলো আমাদের বন্ধুদেরকে আমাদের ভাইদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের যুব সমাজকে পদভ্রষ্ট করার জন্য বিভ্রান্ত করার জন্য তারা শেষ পর্যন্ত আর কোনো তরিকা না পেয়ে তাদের সুন্দর তরিকা হচ্ছে বলছে ডক্টর সাহেবুল্লার কাছ থেকে দিনেই নেওয়া যাবে না কারণ তিনি যেই পদ্ধতি বলতেছেন এই পদ্ধতি সঠিক না সেটাকে আপনার প্রবৃত্তির সাথে মিলবে না আমি কোরআন এবং হাদিসের বক্তব্য দিই আপনার প্রবৃত্তির সাথে মিলবে না সেটা কোন সন্তে না আপনার প্রবৃত্তির সব সন্ত্রাস করার জন্য আপনি যাচ্ছেন মানুষদেরকে বঙ্ুষ্ট করার জন্য আপনি যাচ্ছেন মানুষদেরকে আপনার গোলাম বানানোর জন্য আল্লাহর গোলাম সেটা আমি কোথেকে করবো সেটা আমি করতে পারবো না এটা জন্য যাইজ নেই আমি পারবো না ফলে যুবকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে প্রথম পয়েন্ট আলোচনা করলাম দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যুবকদের যেটি যুবকদের মধ্যে প্রবল এই প্রবল বিষয়টি মূলত তাদের মধ্যে থাকার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সৈতার এবং সয়তার দশরা তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে সেটি হলো জানার একটা ভাব তৈরি হয়েছে দু তিনটা বই পড়ার পরে এখন মনে হচ্ছে যেন সবই আমি জানি একটা পথ আল্লাহ বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ ব্যাক গিয়া হচ্ছে তিন বিঘত এক বিঘদ দাঁত কয় বিঘত বললাম গিয়া তিন বিঘত দেখা যে প্রথম বিগতের মধ্যে ঢুকলো সে অহংকার যা শুনে তাই অস্বীকার করে বাবু সাহেব তোমার ঠিক আছে প্রথম এই বিগতের মধ্যে ঢুকে অবস্থা খারাপ প্রবলতা তৈরি হয়েছে এই প্রবল মনে করছে যে আমি সব কিছু জেনে গেছি আমার সব জানা আমার জানা বাইরে তো আর কিছু নেই এখন যে কোনো লোককে কাফের বানাতে অসুবিধা নেই আহলেম দেখে পর্যন্ত কাফের বানিয়ে দিচ্ছে যে লোক নিজের গোটা জীবন ইসলামের জন্য ওয়ার্ফ করে দিচ্ছে এরকম লোককে কাফের বাড়া দিচ্ছে কাফের বাড়া দিচ্ছে তাদেরকে ইসলাম থেকে বের করে দিচ্ছে শুধু আবেগের কারণে শুধু এই মানে জানার বিষয়টাকে অজ্ঞতা সেটাকে মনে করছে সবচেয়ে বেশি আমি জানি এটাকে সুরোতের পরিভাষা বলা হয় নিজেকে বড় মনে করা কারণ এই সময়টা এমনই এই যুবকদের এই যৌবনের এই সময় যখন শুরু হয় তখন তাদের মধ্যে এইটা প্রবল হয়ে যায় নিজেকে বড় করার মন হয় যেন আমি সব কিছুই জানি কি অনেকে আছে যে নিজের মায়ের কাছে আসলে তুমি কি জানো বাবাদের সাথে দেখা হলে আমাকে টেলিফোন করে স্যার আমার আব্বা একটা মূর্খ লোক কিচ্ছু বুঝে না ইসলাম চর্ কিছু জানে না আমাকে আপনি বেশি জানেন তো এই জন্য কিছুই জানে না খেয়াল রাখবে নিজের আচার আচরণ কোথায় গিয়ে পড়ছে বাপ কিছুই জানে না মা কিছুই জানে না আত্মীয় জানে না সব আমি জানি ফলে এর মাধ্যমে ইসলামের নামে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি যেটা আসলে আমি জানি মনে করছি জানি না কম পুঁজির কারণে আমি মনে করছি যে আমার সব জানা হয়ে গিয়েছে আমার কাছে সব কিছু আছে ফলে যে বিষয় সম্পর্কে আমার জানা নেই সেগুলোকে আমি ইগনোর করে যাচ্ছি আবু নওয়াস জাহিনী যুগের কবিদের মধ্যে একজন আবু আওয়াস কবিতা লিখিত আর এই বেচারা মদক্ষেতু ওই সময় মানুষ বিভিন্ন প্রকৃতির মানুষ ছিল মদ খেত যখন তখন আবু নওয়াসের মদ খাওয়ার কারণে মহতাজিরাদের ইমাম ইব্রাহিম আন্নাব্দ আবু নওয়াজকে ফতুয়া দিল যে আবু নওয়াজ কাফের হয়ে গিয়েছে ইসলাম থেকে শেষ মহতাজ আকিরা ছিল যে কবিরা গুনা করলে সে কাফের ফলে ইব্রাহিম আন্নাব্দম ফতুয়া দিয়ে দিল কাফের বারাই দিল বলে যে ইসলাম থেকে তুমি বেরিয়ে গেছো আর ইসলামের মধ্যে তোমার কোনো অংশ নেই أبو نواس توفن تكوبي تلكي باتهلو ابراهيم نظامر كاته فقل لمن يدعي في العلم فلسفة فقل لمن يدعي في العلم فلسفة حفظت شيئا وغابت أنك أشياء فقل بولو, بولو لمن يدعي في العلم فلسفة جاء جيان الباباري دور شون الباباري অনেক দিগন্তের দাবি করে যাচ্ছে তাকে জ্ঞানীতে বক্তব্য জ্ঞানী সে ব্যক্তি যে নিজের জ্ঞানের পরিধি সম্পর্কে জানতে পারে শেখুল ইসলাম এবং হজিম রহমতুল্লাহ রায় বলেছেন প্রকৃত জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি যে বুঝতে পেরেছে যে সে আসলে তার জ্ঞানের পরিধি কতটুকু আছে ওজন করতে পারে। আর এই যুব সমাজ মানে তারা কিন্তু জ্ঞানের পরিধি এখন আর ওজন করার সুযোগ নেই তারা সবটাই জানে ফলে কঠিন অবস্থা তৈরি হচ্ছে মুসলমানদের মধ্যে যুবকদের মধ্যে এই দুটি কারণে মূলত আজকে মুসলিম উম্মার যে যুবকরা সত্যিকার মানুষদেরকে এখন ইসলামের দিকে দিশা দিবে इसलम सहयोगा कर फले सहित से युवक के युवक निजेन आौब सामर्थ्य सबकिु जुवक व्यक्ति কোন ধরনের আবেগের তারা নেই তাহলে যে প্রবল অবস্থাটুকু রয়েছে সেটা কিন্তু সবচেয়ে বড় প্রবলেম বড় সমস্যা এটাকে প্রথম ঠিক করতে হবে এটাকে ঠিক করতে হবে যদি এই প্রবল সমস্যা থেকে যায় তাহলে আপনি যতই ওয়াজ করেন না কেন ওয়াজ সব একখান দিয়ে বলবেন আর একান চলে যাবে এগুলো ওয়াজ আপনার উপদেশ হিসেবে কেউ গ্রহণ করবে না এই যুব সমাজ গ্রহণ করবে না কেন যেহেতু তার ওয়াজ গ্রহণ করার মতো সেই মন মানসিকতাই তার নেই সে মনে করবে যে এগুলো আমার অতিরিক্ত বলতেছে এগুলো আমার দরকার নেই আমার এখন দরকার হচ্ছে জিহাদে যাওয়ার এবং উনি আমাকে কি জন্য এগুলো বলতেছেন क्योंकि बुजते हो जिहर कला जिहदा नयद इसलम नये इस्लाम हराम कम हराम क्या हराम कम लिप्त करार जो शयतान तुम आवेगे क्या लगातान तुम्हारे आवेग के कजे लगा तुब गुरुतवपूर्ण विषय हम प्रवृत्तर जी तारणा आज যে আবেগের যে বিষয়টি আছে সেটাকে মূলত যুবক সত্যিকার যুবক সেই যে সেটাকে নিয়ন্ত্রণ করে দাঁড়াতে পারবে ফলে এহাদিসটি বা মুখার্জুল্লাহ শহীদে বর্ণা করেছেন মুসলিম শহীদে বর্ণনা করেছেন এবং অসংখ্য হাদিজের কিতাবের মধ্যে সি সাবুল্লাহ নব্বাস সদি আল্লাহ থেকে কোন আলমিন লক্ষ্মী আমাদের দিন আল্লাহ সুবেন নিজের যুবনকে কাজে লাগাতে পেরেছে বুঝতে পেরেছেন সুতরাং এই গুরুত্ব কেন আল্লাহর ইবাদতের মধ্যে আসতে হলে গোলামীর মধ্যে আসতে হলে তাহলে নিজের প্রবৃত্তির পূজা চলবে প্রবৃত্তির পূজা বন্ধ করে দিয়েছে প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পেরেছে নিয়ন্ত্রণ করতে পেরেছে ফলে এই প্রবৃত্তি থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত হয়েছে লাভ করতে পেরেছে বন্ধুগণ আর বেশিক্ষণ আলোচনা চলবে না আপনার রাগ করার কোন কারণ নেই আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন না। আরো কতক্ষণ বলতে পারবো না এখনই বন্ধ করবো जो रसल उल्ला सल्लाम कि गुरुत्वपूर्ण निर्देशना दिए निर्देशनार आगे हम समस् समस्ो अने दीर्घ आलोचना करा शुदम एक उल्लेख कर प्रथम जी समस्या एगन युवक से हे युवक সবচেয়ে বড় সমস্যা হল সোশ্যাল যে মিডিয়াগুলো আজকে ছেড়ে দেওয়া হয়েছে সবটা আমার জানা নেই আমি এগুলো বুঝিও না অনেক বেশি কিন্তু রাত নেই দিন নেই অনেকে আমাকে বলতেছে যে ফেসবুকের মাধ্যমে দাওয়াতি কাজ করতেছে ভালো আর কতক্ষণীয় এই মূল্যবান সময় নিজেদের জীবন এই জীবনটুকু আপনার কোন কাজে ব্যয় করে ফেলছেন কোন কাজে নষ্ট হচ্ছে ফলে অনর্থক সবচেয়ে অপ্রয়োজনীয় কাজে আজকে যুবকরা নিজেদের সময় নষ্ট করে দিচ্ছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কিছু এক্সট্রিম প্রান্তিক বক্তব্য যুবকদেরকে মূলত প্রান্তিকতা দিকে ঠেলে দিচ্ছে কিছু সংখ্যক লোক ইসলাম সম্পর্কে না কথা বলেন जक कथा नारा खारेजी हारुराते आली खारेजी सम्प्रदाय अपना मन करें मानी धान नाम खारजी शाह बर्णा कर तरह कान्नार आवाज গভীর রাত্রে আল্লাহ রব্ুর আলমের কাছে তারা কান্নাকাটি করতে চায় তাদের কান্নার আওয়াজ শোনা যেত অনেক দূর থেকে অথচ আল্লাহ নবী সালাম বলেছেন মধ্যে রসলাম বলেছেন দিন ইসলাম থেকে তারা বেরিয়ে যাবে যেমনি ভাবে তীর থেকে বেরিয়ে যায় একবারে সম্পূর্ণ বেরিয়ে যাবে ইসলাম থেকে সুতরাং এর উপর খেয়াল রাখতে হবে সতর্ক থাকতে হবে আপনাকে যাতে করে এখানে কোনভাবেই আপনি প্রবঞ্চিত না হন প্রতারিত না হন আপনার কাজের মাধ্যমে প্রতারিত যেন না হন খুব সতর্ক থাকতে। অন্যথায় শয়তান কাজে লাগিয়ে দিবে এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহ বলেছিলেন সেটা হল তোমরা এই কাজ হাতগুলোকে কাজে লাগাও আল্লাহ এই হাতগুলোকে তোমরা আল্লাহর আনুগুত্তির কাজে লাগাও অনতায় শেতান তার আনুগুত্তির মধ্যে কাজে লাগিয়ে ফেলবে আমরা সেখানে কিছুটা ব্যর্থতা আমাদের আছে আমাদের যুবকদেরকে মূলত আল্লাহর আনুগত্যের কাজে লাগাতে আমরা ব্যর্থ হয়েছি ফলে শয়তান তার আনুগত্যের কাজে ব্যবহার করতে সামর্থ্য হয়েছে এবং অনেকটা সফল যদি পুরা সফল বলা যায় না কিন্তু অনেকটা সফল হয়ে যাচ্ছে যুবকরা এখন বিভিন্নভাবে ইসলামের নামে পদভস্ত হয়ে যাচ্ছে ইসলামের নামে পদভস্ত হয়েছে ফলে এক্সট্রিম চিন্তাধারার অধিকারী লোকরা তাদের মাথার মধ্যে কিছু কথা সেগুলো কিন্তু ক্ষতিকর আমার কাছে প্রায় প্রতিদিন আসে পাগলে টেলিফোন করে আমি অতবাক হইবাজ মধ্যে কিন্তু কি করব টেলিফোন বন্ধ করি না মানুষ প্রশ্ন করে এই জন্য বন্ধ করি না মানে বন্ধ করাটা বাজে এরা যুবক এদেরকে বিভিন্ন আলোচনার মাধ্যমে थार मध्य समस्या तैरि विवेक विवर्जित पागल चिंता नाम गन्हीं मध्यम पंथी उन्मोदीमिजमें प्रतिकता नहीं कह प्रतिकता प्रतिकता अवलम्बन करते चाचन कठिन कठिन बक्तव्य दिए हमें जुमार सला तरह मस्जिद मध्य एक लोक तेरे के नहीं आसल सत्यार जुवक सब दिक्कत के संभवत भू कर जुवक नहीं आसलारेटार समस्या की हजूर एक तो जिज्ञेस करें जुमान ना मजिंद কাজকে এখানে জোর করে নিয়ে আসলাম তা বললাম যে জুমার নামাজ পড়ল না কেন বলল যে এই ইমামের পিছনে জুমা পড়া হারাম সীমা লঙ্কন করবেন কি কারণে জানতে হবে আপনাকে ইসলাম জানান না মহা মহাপ্রবলেম এদেরকে আপনি বুঝতে পারবেন না বোঝানোই কঠিন হয়ে যাচ্ছে আমার কাছে প্রতিদিন যিনি মানুষ এখন সত্যিকার পাগল এক প্রশ্ন একশোবার জিজ্ঞেস করার পরে তারপর আবার প্রশ্ন করতেছে কারণ এদেরকে মানুষের মেন্টাল প্রভাব তৈরি হয়ে থাকে যে সমস্ত দিক থেকে তারা মনোবিজ্ঞানী আছে যারা বলেছে যে এই ধরনের এক্সট্রিম জিনিসগুলো মানুষদের মাথার উপর যখন পুষ করা হয় কোনো কারণে যদি মাথার মধ্যে ঢুকে যায় তখন তার মেন্টাল সমস্যা তৈরি হয় একজন লোক এমনি মনে করেন না হুট করে গিয়ে নিজের বুকের মধ্যে যে সে মনে করতেছে যে আমার অস্তিত্বের ছে আমার এই কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছে এখানে বিশাল বিভ্রান্তি আছে সেকেন্ড থার্ড তিন নম্বর হচ্ছে জ্ঞানের পথে নেই সমস্যার অন্তরে আপনি পড়তে বলেন সময় নেই আপনি কেরিয়ারের কথা বলেন এর মধ্যে অনেক আছে বড় বড় ইঞ্জিনিয়ার বলছে শেখ আমি এখন আর পড়ি না কারণ এগুলো পর আরাম যাই নেই তুমি করবা কি কোন প্রান্তিকতা আমাদের মধ্যে তৈরি হচ্ছে আমরা নিজেরা কেন তোমার এই অবস্থায় চলে যাচ্ছে পৃথিবীর জ্ঞান যতক্ষণ পর্যন্ত কুফর এবং শির্ক এর মধ্যে না থাকবে ততক্ষণ পর্যন্ত এটি আমাদেরকে অর্জন করা হালার বৈধ এমনকি ওরা মাইক রাম এজমান অকল করেছেন আবু আহমেদ গাজালি ইজমান করেছেন শাফর হিসেবে দামি ইজমান অকল করেছেন আরো একজন না বলতে পারলাম না এজমান অকল করেছেন তিনজন যে যেই সমস্ত জ্ঞান মানুষের জন্য উপকারী সেগুলো অর্জন করা কখনো কখনো ফরজেকে হয়ে যাবে এই জন্য আল্লাহ নবী সালামু যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আমল কাঠ হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় আর আমল মধ্যে কোনো আমল চলে না ইলাম তিনটি ব্যতীত তিনটি আমল ব্যতীত তিনটি আমলের মধ্যে মানুষ উপকৃত হবে তাহলে ইসলাম ওই জ্ঞানকে মূলত করেছে যে মানুষ উপকৃত হয় সেটা অনেক জ্ঞান সেটা আমার আজকের আলোচনা বিষয় নয় পরে আর সেদিকে আমি যেতে চাই না কিন্তু না জেনে ইসলাম সম্পর্কে না বুঝে শেষ পর্যন্ত আমাদের অবস্থা এমন যে আমরা জ্ঞানের দিকে যেতে চাই না বড় লেখা দরকার নেই নিজের নিজেই আলেম নিজে নিজেই সবচেয়ে বড় জ্ঞানী এটি কোনো না কোন মানে নিজের জীবনের জন্য একটা বড় সমস্যা তৈরি হচ্ছে বেকার লোক যে বসে থাকবে সে সমাজের জন্য ক্ষতি আপনি কি মনে করেন অপরাধ যেগুলো হচ্ছে এগুলো শুধুমাত্র বেকারত্বের কারণে হচ্ছে কোনো সন্দেহ নেই অধিকাংশ অপরাধের পেছনে বেকারত্ব কাজ করছে এই সমাজের মানুষদেরকে যদি কাজে খাটানো যে সমস্ত দেশে অপরাধ নেই অপরাধ কম সেই সমাজের মানুষগুলো বসে কেউ নেই এই মাহফিলের জন্য ডাকতে পারত কম বুঝতে পেরেছেন কিনা সময় নেই আপনি আমাদের দেশে দেখেন না শীতকাল যখন আসতে গ্রামে গঞ্জে আল্লাহ আমি মানে কয়েকদিন আগে বুকুরেতেখানে গেলাম মানে মহিলা পুরুষ কত শত শত আল্লাহ কম জানে এত বেশি মানে যেহেতু এদের কোন কাজ নেই এরা মনে করছে যে এটা ইসলাম সমুক আমি এটাকে অস্বীকার করছি না কিন্তু এই লোকগুলো যদি সত্যিকার না থাকত এবং তাদের কাজ থাকত তাহলে তারা তাদেরকে শয়তান এবং শয়তান দোষররা যেভাবে কাজে লাগানোর চেষ্টা করতেছে সেভাবে কাজ লাগাতে পারত সম্ভব ছিল না ফলে আইনমের পথে আমরা দাবিতে করছি না আইনমের সবচেয়ে উত্তম পথ হচ্ছে যে কোরআ এবং হাদিসের জ্ঞান অর্জন করার পথ টুটিপাটি সবাই নিজেরা সিলেবাস তৈরি করে গিয়েছে তবলিগলার একটা সিলেবাস করছে এটার নাম হচ্ছে তবলিগিনিস এটাই পড়বে সারা জীবন এর বাইরে আর কোন ইসলাম আছে তারা স্বীকারই করে না অথচ আল্লাহর কোরআন আল্লাহ আলমিন কোরআন দিয়েছে হৃদায়তের গ্রন্থ হৃদায়তের গ্রন্থই তাদের কাছে নেই এগুলো গুরুত্বই নেই কোরআন শিখার কোন গুরুত্বই নেই ঠিক অনুরূপ প্রত্যেকটা গ্রুপ সুনির্দিষ্ট কিছু বই নিজেরা তৈরি করে নিয়েছে এই বইগুলোই চর্চা করে যাচ্ছে এটাই হচ্ছে তাদের মূল কাজ কোরআন এবং হাদিসের নির্ভেঝাল এবং কোন ধরনের দলীয় প্রভাব ছাড়া একেবারেই উন্মুক্ত যে আসা স্টাডি সেই স্টাডি থেকে অনেক অনেক দূরে পড়াখা দিচ্ছে পড়া লাগার কোনো খবর নেই ফলে জ্ঞানের দিকে অগ্রসর হচ্ছে না সমস্যা এখন আপনি জ্ঞানের দিকে অগ্রসর হলেই আপনি তাদেরকে খুব সহজে বুঝতে পারতেন কিন্তু সেদিকে অগ্রসর হচ্ছে না তিন নম্বর যে পয়েন্টটি নম্বর হচ্ছে না লোকদেরকে অবহেলা করা হচ্ছে আবার শুনে শুনির্দেশ্য কোনো ব্যক্তির আনুগুত্ত নেই কোনো আলেম এর কোন ব্যক্তি ব্যক্তির আনুগুত্তর এবার আপনি মনে করছেন যে আমি তো আল্লাহর যেমন আমাদের দেশে আপনারা রাগ করবেন না স্বাধীনতার অর্থ করছে কি বলতে বলতে পারেন স্বাধীনতার অর্থ হচ্ছে আমি স্বাধীন দেশের মানুষ যাই খুশি তাই করবো এই হলো স্বাধীনতার অর্থ বুঝতে পেরেছি বলো স্বাধীনতা এটা কি বুঝায় না এটা স্বেচ্ছাতারিতটা আপনি আর এই জিনিসের প্রত্যেকটা জিনিসের মিনিং বুঝতে হবে আপনাকে স্বাধীনতাকে আপনি স্বচ্ছাচারিত করে দিয়েছেন ফলে যাই খুশি সেভাবে করলে আমরা স্বাধীন দেশের মানুষ ঠিক একই পর্যায়ে চলে যাচ্ছি আমরা ওইখানে কোনো আনুগত্য কোনো শৃঙ্খলা না পারিবারিক শৃঙ্খলা না সামাজিক শৃঙ্খলা না প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা কোনো শৃঙ্খলাই আমরা মানে কিছু সংখ্যক লোকের মুহিদ হচ্ছে মুহিত বলতে বুঝাচ্ছে আর যাহার ডাবে যাক অন্যদের করে বক্তব্য ভুল এগুলো ভুল আপনি হুজুর মানবেন না আপনি মানবেন কোরআ এবং হাদিস। আপনি মানবেন ইসলাম ইসলামের নির্দেশনা ফলে এই যে গ্রুপিং আমাদের যুবকদের মধ্যে এবং যুবকদের এই যে আনুগোত্র অভাব ফলে শৃঙ্খলার বাইরে নির্দিষ্ট কোনো শৃঙ্খলা নেই আর যদি কোনো শৃঙ্খলা না থাকে যেমন আপনি কোন গন্তব্যে পোষতে চান বা গন্তব্য নির্দিষ্ট করছেন কিন্তু আপনি নৌকার মধ্যে উঠে ছেড়ে দিয়েছেন বলছেন যে বাতাস দিদি নিয়ে যায় আপনাকে কি কেমন পর্যন্ত আপনার গন্তব্য নেবে কিনা বাতাসের সাথে আপনার গন্তব্য করে সম্পর্ক করে বাতাস আপনার গন্তব্য সম্পর্কে কিচ্ছু যারা আপনার গন্তব্য আপনি বুঝতে পারবেন না আপনি ছেড়ে দিয়েছেন না বাতাস যেদিকে আমাকে নিয়ে যায় রা ভাসিয়ে দিয়েছেন যেভাবে স্রোতের মাধ্যমে যেখানে পৌঁছি সেটাই গন্তব্য এই গন্তব্য ধারণ করা যেমন ভুল হচ্ছে কাজটাও পুরোটাই ভুল আপনার আমার গন্তব্য কিন্তু নির্দিষ্ট জানা গন্তব্য আমি ওই টার্গেটে যেতে হবে আমাকে জান্নাতের গন্তব্যে বন্ধুগণ অবশ্যই আপনাকে নিশ্চিত পথে আপনাকে উঠতে হবে আপনাকে কনফার্ম হতে হবে নিশ্চিত হতে হবে যে আপনি যে পথে উঠেছেন সেটাই জান্নাতের পথ আর কি জান্নাতের পথে উঠছেন কিনা না কনফার্ম না হয়ে যদি কেমন পর্যন্ত চেষ্টা করেন এর একটা ব্যর্থ চেষ্টা হবে কারণ আপনি আসলে সত্যি আর জানাতের পথে উঠেননি জানাতের পথে উঠছেন এটা কনফার্ম হতে হবে নিশ্চিত সমস্যার মধ্যে পাঁচ নম্বর সমস্যা হচ্ছে যেটা আমার নবী সালীব্লাম বলেছেন সেটা হলো মানে যুব সমাজ তোমাদের মধ্যে যাদের শারীরিক এবং আর্থিক সামর্থ্য থাকে তারা যেন বিয়ে করে ইসলাম ইসলামটাকে গুরুত্ব দিয়েছে এর জন্য কথাটা খুবই ষড়যন্ত্র একটা পরিকল্পনা আছে বাল্য বিয়ে আরে বাল্য বিয়ে জিনিস আবার বলছে যে মানে বিয়ে যত দেরিতে করা যায় এখন আমার কাছে বারবার টেলিফোন আসে মহিলারা মেয়েরা টেলিফোন করে স্যার আমরা বিয়ে করতে চাই না আমাদেরকে স্যার কিভাবে কি বলবে যুবকদের কঠিন একটি সমস্যা ফলে যুবক সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন আপনার খাবারের যে চাহিদা এই খাবারের চাহিদা যদি আপনি পূরণ না করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন ঠিক টেন্ডেন্সি যেটি আল্লাহাবুল আলম মানুষের জন্য দিয়েছে সেটাও মানুষের একটি মৌলিক চাহিদার মধ্যে অন্তর্ভুক্ত এটাকে পূরণ করতে হবে এর জন্য সময় মতো সত্যিকার অর্থে যুবকদেরকে চারিত্রিক পবিত্রতা অপরিহার্য ফলে বর্ণিত হয়েছে তিনি বলেন নির্দেশ দিচ্ছি তোমরা বিয়ে করো আর যদি তোমরা বিয়ে না করো তাহলে আমি ধরে নিব যে তোমরা অন্যায়ের মধ্যে লিপ্ত আছো কারণ এই পথ যে কোনো সময় পথপ্রষ্ট হওয়ার পথ যে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার পথ ফলে আমাদের সমাজের মধ্যে অবাধ স্কুল কলেজগুলোতেই বাজার হাট ইত্যাদি সবগুলোতেই অবাধ অবাধ অভাবে ছেলে মেয়েদের যেই মেলামেশা শুরু হয়েছে এটি মূলত যুবকদেরকে সত্যিকার যেই পথ রয়েছে সেই পথ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং এর মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যুবক সমাজ যেহেতু হৃদায়তের পথ নয় এটি ক্ষতিগ্রস্ত হওয়ার পথ হেদায়তের পথ না হওয়ার কারণে তারা এই পথ থেকে বিচ্ছিত হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে হয়তো এমন এক সময় আসবে যে সময় আর লোকেরা বলবে যে না মানে বিয়ের কোন প্রয়োজন নেই ইসলাম এটা বলছে কিন্তু এটা কোনো প্রয়োজন নেই যেহেতু সে আগে থেকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেক্ষেত্রে যুবকদেরকে মূলত চাহিত্রিক পবিত্রতার বিষয়ে রসুল সোল্লা সাহেব যে বাবু নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন আবাদুলিল বস এটা তোমার দৃষ্টিকে সত্যিকার ভাবে সংযত রাখার একটা উপায় দৃষ্টি সংযত করতে পারো ও হসান তোমার লজ্জাস্থানকে হেফাজত করার সবচেয়ে উত্তম উপায় সুতরাং এই উপায় অবলম্বন করার বিষয়টি যুবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখা গেল যে এক্ষেত্রে সকলের ভূমিকা উল্টাপাল্টা আমি লক্ষ্য করেছি যে আমার কাছে বারবার টেলিফোন আসে মেয়েরা টেলিফোন করতেছে যে অভিভাবক বিয়ে দিতে রাজি না কেন রাজি না যেহেতু ছেলে একটু ইসলামিস ইসলামিস ভাব ইসলামিস্ট ভাব এই জন্য এই ছেলের কাছে বিয়ে দেওয়া যায় না আমার কাছে বহু টেলিফোন আসে মুসলিমদের অবস্থা এমন হলে মুসলিম সমাজের অবস্থা এমন হলে তাহলে মানে এই সমাজে ইসলামের অবস্থা কি হবে এই সমাজে মুসলমানদের অবস্থা কি হবে এই জন্য সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই পয়েন্টগুলো আলোচনা করার পর কিছু সমস্যার সমাধান আলোচনা করতে চাই তাও অনেক দীর্ঘ আলোচনা করব না দুইটা বা তিনটা পয়েন্ট আলোচনা করব এক নম্বর যে পয়েন্টটি আমি আলোচনা করব এই সমস্যাগুলোর মৌলিক সমাধান যেটি সেটি হচ্ছে আমাদেরকে মূলত এই পথে অগ্রসর হতে হবে আজকে সবচেয়ে বড় দুদিন হচ্ছে এই সমস্যার সমাধান খুঁজে অন্যভাবে যেখানে সমাধান সেখানে যায় না যেমন ডাক্তার সাহেব রুগী যখন আসে রুগী দেখতে হবে বেশি সময় নেই তারা এত বিস্তারিত সোনার তিনি যদি দেখেন যে একটু সর্দি আছে তখন প্যারাসিটাবল সহ আরো যা আছে এটা গ্রুপ তার কাছে করা আছে এই গ্রুপের ওষুধ দেখে দেন দশ দিন করে দেখা করেন অর্থ হচ্ছে দশ দিনে আপনার ওষুধ ভালো হবে না তিনি নিশ্চিত হয়ে গেছেন কারণ তিনি তো ওষুধ দিয়েছেন উল্টা ভালো হবে তো ঠিক একই দশা হচ্ছে আমাদের জ্ঞানের আমরা অগ্রসর হচ্ছি না আমরা উল্ট উল্টা পথে অগ্রসর হচ্ছি এম্যের পথে অগ্রসর হচ্ছি না বন্ধুগণ সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই সমস্ত জ্ঞানই আমরা দিতে মানুষদেরকে রাজি আছি কিন্তু ইসলামের জ্ঞান দিতে রাজি নেই ইসলাম শেখাতে রাজি নেই আমরা সকল মুসলিম বিশেষ করে এই বাংলাদেশের মধ্যে সকল মুসলিমের সংখ্যা বলা হয়েছে এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট মানে এত পর্যায়ের মুসলিম আছে এরা সবাই মূলত পাসপোর্টের মুসলিম এরা কেউ ইসলাম গ্রহণ করে নাই এবং ইসলাম কি জিনিস এর অধিকাংশ লোকেই জানে না যতক্ষণ পর্যন্ত ইসলামের জ্ঞান আমাদের মধ্যে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের যুবক সমাজকে মূলত সকল অবক্ষয় থেকে তাদেরকে হেফাজত করতে পারব না আর এই জ্ঞানের পরিচয় হচ্ছে একটি সেখানে ইসলাম মোহাম্মদুল্লাহ সালাইম তামিমি রহমতুল্লাহ বলেন এটি তিনটি জিনিসের নাম এই তিনটি জিনিস যার কাছে নেই से ज्ञानी नये से आलेमो नये एक नम्बर हमारिफात बंदा आल्लाई दुनिया सो कल्ड ज्ञानी होते इसलम आपके ज्ञानी बोलना कारण ये ज्ञान को दरकार नहीं जी सत्यार ज्ञानी होतुद তারা খালেক যিনি তাকে সৃষ্টি করেছেন তিনি একমাত্র তার এই বাদতের উপযুক্ত হকদার সে আল্লাহ হাবুল আলমীর পরিচয় তার লাভ করতে পারত আল্লাহ তালার পরিচয়ের কোন খবর নেই আমরা সবাই তো মুসলিম দাবি করছি ইসলামের পথে আমাদের অবস্থান হচ্ছে এই যে মুসলিম দাবি করলে আমরা যথেষ্ট শুধু মুসলিমরা এখন মুসলিম দাবি করছে আর তাদের বিভিন্ন কেবলা তারা নির্ধারণ করে নিয়েছে কেবলা কার শেষ নেই আমার কাছে আসছে কোথায় মুন্সিগঞ্জেরা কথা একজন বললেন যে সাইফুলে ভাই আমি তো আগে বহু কেবলার লোক ছিলাম এখন আপনাদের কথা শুনে কেবলা একটা করে নিয়েছি আগে ছিল বহু কেবলার লোক কেবলা কা বাড়ার শেষ নেই যত হারাম খারাপ কাজ আছে সব করলে আপনার হুজুর শুধু আপনাকে জান্নতে নিয়ে যাবে এটাই হল আপনার মূল বুধন কার জান্নাত নিবে হুজুর হুজির কাছে কি কোনো জান্ন তৈরি করা আছে কিনা হুজির নিজেরই তো জান্নাতের খবর নেই নিজেই তো জান্নাতের ধারে কাছে না জান্নের দায়িত্ব তাকে নিতে বলছে ফলে আল্লাহ তার সাথে পরিচয় নেই ঠিক অনুরূপ হবে মারে ফেলা মারে বান্দা তার রসুরে কোনো পরিচয় নেই রসুর সম্পর্কে কোনো জ্ঞান নেই আল্লাহর পক্ষ থেকে যে মেসেঞ্জার যে আমাদের জন্য এসেছে সেগুলো সম্পর্কে কোনো পরিচয় নেই কোনো জ্ঞান নেই এগুলো দাদ না আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট থেকে লম্বা লম্বা অঙ্ক গোটা দুই বিশটা তিন বিশটা এগুলো কি বলে অঙ্ক করতেছি কিসের অঙ্ক করতেছে এগুলো কার টাকা এগুলো বিয়া কারণ এগুলো সুদের অঙ্ক স্যার কার এর ছিল হতভাগ্য আর কি হতে পারে এই বিশাল বিশাল অঙ্ক ইউনিভার্সিটি দুই পৃষ্ঠা খালি সুদ করতেছে কে দিন তোমাকে এই সুদে টাকা করতে গাইবে ফালতু কাজ আমরা যত বেশি অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট এডুকেশন বলেন সে কাজ আপনার দরকার নেই এরপরে মারেফতল আবদে দিন আবুবিল আদিল্লাহ তার দিন সম্পর্কে জানবে ইসলাম সম্পর্কে জানবে ইসলাম সম্পর্কে কোন খোঁজখবর নেই মানে বাংলাদেশের গ্রেট গ্রেট আলেমদের মধ্যে মানে বিশ থেকে পঁচিশ জন মানে একটা প্রোগ্রামের মধ্যে তাদের জিজ্ঞেস করলাম মানে একেবারেই সহজ একটা বিষয়ে জিজ্ঞেস করলাম একেবারেই সহজ আমরা কোন খ্রিস্টান যদি কোনো ইহুদি যদি কোনো অন্য দিনের লোক যদি এসে বলে যে তাওরা তো মুসার উপরতীর্ণ হয়েছে ইঞ্চিল তো ইসার উপরতীর্ণ হয়েছে তারা তো ইঞ্চিলকে আমরা মেনে নিতে চাই কোরআন থেকে বলো যে কোন জায়গায় নিশ্চিত করা আছে কোন আয়াত দি বলবেন দেখো শুনিত একজন যদি উত্তর দিতে পারে এত সহজে উত্তর দিতে পারলে মানে যাদের কথা বলছি এরা বাংলাদেশের সবচেয়ে দিন আন্দাল ইসলাম মধ্যে কোন জায়গায় আছে যে মানে অন্য মানে অন্য কিছু নেই কোরআন ছাড়া তাওরাত তাওরাত বাদ যাবে এখানে আছে নাকি কোথাও আল্লাহ আবুল আলমের কাছে মনিত দিন উচ্চ ইসলাম আর ইসলাম থেকে শুরু করে ইসলামের শুরু হয়েছে সর্বপ্রথম ইসলামের মানে শুরু হয়েছে কোথেকে আদম আলী ইসলাতাম থেকে সুতরাং মুসা আলি দিন কি ছিল ইসলাম ঈসা দিন কি ছিল ইসলাম খ্রিস্টান এ দাবি করেছে এই উত্তরাধে কোন জায়গায় আমাকে টেলিফোন করে একজন বলে যে শেখ মানে আমরা তো শেষ পর্যন্ত বলতে পারিনি যে কোরআনের কোন জায়গায় আছে আমরা শেষ পর্যন্ত মানে মানে ফিরে আসলাম ফিরে আসলাম বিপদে পড়ে গেলাম বলছে তোমাদের কোরআনের মধ্যে কোথাও নেই যে তাওরাত মানতে পারবো না আমরা তোমরা দেখো কোরআনের মধ্যে কোরআনের মধ্যে দেখাও আমি দাবাতি কাছি ওই জিনা ওই দিকে মাগুরা যশোর ওই সমস্ত এলাকায় গিয়েছিলাম সেখানে গিয়ে আমি দেখলাম একটা কিতাব লিখেছে মানে আরবিতে শুরলাম আর তারিক উইলাল জান্না উইল কোরআন এবং সুন্না কোরআন এবং সুনার আলোকে জান্নাতের পথ খ্রিস্টানদের লেখা বই মিশনারি এটা এটা মুসলমানদেরকে দড়াই দিচ্ছে মুসলমানদের হাতে দড়াই দিচ্ছে জান্নাতের পথ হচ্ছে একটাই সেটা হল ইসা মসিকে মানে কি করা মা হিসেবে আল্লাহর পুত্র হিসেবে মেনে নেয়া প্রমুখ হিসেবে মেনে নেয়া এবং কোরআন এবং হাদিসের আলোকে লেখছে ওখানে বুঝতে পেরেছে এত সহজ নয় মুসলমানদের জ্ঞান যতদিন পর্যন্ত না হবে তারা ইসলাম সম্পর্কে জানতে পারবে না ইসলামের কোন তথ্যই কাছে থাকবে না ইসলাম সম্পর্কে জানা দরকার শয়তান লাগবে না করার জন্য তবে যে কোনো লোকে সেই করে ফেলতে পারে যে কোনো লোকই সেই করে ফেলতে পারে ফলে শয়তানের ছোট ছোট দূষণ যারা আছে তারাও আমাদেরকে করে ফেলতেছে যে তো আমি ইসলামে চুপ করে যাই না ইসলাম মানে গিয়ার রেপটে ফরপ্রোজে রুইনি এফটশপ কিউত্তম পটস দি কাছে আইন ওহির আইন নিজের আলোকিত হয়েছে এবং অন্যকে আলোকিত করার চেষ্টা করতেছে তাদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে না এটা দুর্গের মতো সমস্ত যুগের ওলা মাইকরাম এটা উল্লেখ করেছে এটা দুর্গের মতো তাহলে আপনি বিভ্রান্ত হতে পারবেন না বিভ্রান্তির পথেই আপনি যদি কোন দুর্গের মধ্যে গিয়ে অবস্থান করেন তাহলে আপনার আগে দুর্গ নষ্ট করে তারপরে এসে আপনাকে কি করবে হত্যা করবে আপনাকে এসে স্বীকার করে নেবে যেহেতু এটা দুর্গের মতো এই জন্য যুগ যুগ ধরে ওলা মাইকরাম তারা শূন্যার অবশ্যই ছিল যারা তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে যারা তারা বদমস্ত হয়নি আপনি দেখেন না যারা আলমদের বিভিন্ন গ্রুপে বিভিন্ন তারা পদভস্ত হচ্ছে কারণ সহজে বদভ্যস্ত করে তাদেরকে এনে বুঝলেন না জিকির করার জন্য সাপলা সত্ত্ব এড়িয়ে গিয়েছে ইল্লাহ জিকির জন্য সাপলা যেতে হয় ইল্লাহ জিকিরের জন্য তো যথেষ্ট वेचना नहीं इसलाम ज्ञान नहीं समस्त आलेम का महरूब हो जा पदभ्रष्ट हो जाए तूल मुसलमाना जरूर का आलो नियार कथा तर साथ संपुक्त नहीं तरस आलो नार चिंतर मध्य क्या करते एक जिज्ञेस करे यक ना मातृ तर सम सं सम तैय करें देखें ता हिफाजत करते दिन के हिफाजत करते समय तिफत लाभ करते बुगण এখানে সবচেয়ে বড় বিভ্রান্তি হচ্ছে এই শয়তাল এবং সব সময় এই সমস্ত ষড়যন্ত্র করা যায় না ষড়যন্ত্রের এটা আসলে ফেসবুকরা শয়তালের বুক সেটা অনেক বুক হিসেবে রাম দিলে ভালো হইতে পারে কারণ এমন বেশি মিথ্যাচার এমন বেশি অসভ্য আচরণ যেটা দুনিয়ার কোন মানে জেগাতে নেই হয় না ফলে এই এর মাধ্যমে আমাদেরকে আরো খারাপ করা হচ্ছে কিছু হৃদয় লাভ করার সম্ভাবনা থাকলেও সেটাও যাতে লাভ করতে না পারা যায় শয়তানের দোষকররা ফিতাজ আলেমরা ফিতনা করার জন্য সত্যিকার হকানি এবং রাব্বানি আলেমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপচার করে যাচ্ছে ফিতনাবাজরা तीजे प्रवृत्तर बक्तव्य सब्यस्त करारदीस बहरे विभिन्न भावना कर सतर्क तक इेफाजतर मध्य आसतिष्ट एक गुंडर मध्य रब्बाली साथ सत्यार आलेम देते आल्लाचलाप करते पे ठीक मत जरा असल परिचराप करते पे दिन पर तलेम तरह आपके निबिड़ होते তাদের কাছ থেকে সত্যিকার নির্দেশনা নিয়ে এগোতে হবে সবার কাছ থেকে মানে ফতুয়া নিলেন সবাই ফতুয়া অনুযায়ী নিজেকে চলার জন্য চেষ্টা করলেন তাহলে আপনি আর জিন্দিগিতে কোনদিন চলতে পারবেন না রাস্তায় সবাই ফতুয়া চলবে না এখানে বলেছে সেটাই আপনাকে মেনে হবে তিন নম্বর যে পয়েন্ট তিন নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সত্যিকার অর্থে একটি জিনিসকে কঠিনভাবে নিষেধ করেছে রসুল সাল্লাহসাল্লাম যখন বলেছেন যে ভয়ঙ্কর ফিতনা হয়ে যাবে মানুষ বিভিন্নভাবে পর্যক্ত হবে তখন আমরা কি করব তখন নবী সাল্লাহসাল্লাম মোস আহমদ সৈহাদ বলছেন জামায় মুসলমানরা মুসলিম জামাতের সাথে সম্পৃক্ত থাকবে বিচ্ছিন্নতায় কোনদিনকে নেবে না ভূমিকা বিচ্ছিন্ন হবে না राफेजी सम्प्रदाय इसलम से आजकल दिन पर राफेजरा इलमामे हजार रुकुमे षड्रा जामान दे जाह अपराधी मुजरिम अपराध सब्यस्त होत्याटा के पत्र पत्रिकार्धमेजी सम्प्रदाय शप्रदाय से मिल तुम से मानी शतरा मैं हत्या मान नेता हत्या अपराधी के अपराधी शस्ति दे प्रमाणित हो बांग पान नहीं নির্বিচারে মানুষদেরকে হত্যা করা বিচারের বহির্ভূত হত্যা করা এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী বিচার বহির্ভূত হত্যা শুধুমাত্র এই বাংলাদেশে এবং পৃথিবীর অল্প কয়েকটা দেশে হচ্ছে এবং নির্মমভাবে হচ্ছে এটা অন্য কোথাও হয় না বিচার করা হয়েছে কোর্টের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হয়েছে কিন্তু राफेजी सम्प्रदाय मुसलमान मध्य एक विभ्रांति तैयारी करेष पर् तीडियार जेत मीडियागू दखल कर दिए मीडियार प्रचार चाली जा मैं शिया नेत्या करता हत्या करता तो अने के तक हत्या कर भी कि हराम शिया हत्या कर हराम शिया नय बर एवं खीष्ट जदिनी क्यों है हत्या कर हराम ইসলাম অন্য লোকে লোককে হত্যা করতে বলছে নাকি হত্যা করিবে না সবাই মিথ্যা কথা হত্যা করতে বলা হয়নি কিন্তু অপরাধ হলে হত্যা অপরাধ সাব্যস্ত তাকে হত্যা করা হবে এটাই স্বাভাবিক কথা দুঃখের বিষয় হচ্ছে আমরা এই বিষয়টি অত্যন্ত মানে মুসলমানরা ভালো গিলছে এটা খুব খেয়েছে শিয়ারা যখন এই চালিয়েছে শিয়াদের সাথে মূলত ইসলামের সম্পর্ক বিচ্ছিন্ন বহু আগেই আকিদাগত দিক থেকে বিচ্ছিন্ন আমরের দিক থেকে বিচ্ছিন্ন চিন্তাধারার দিক থেকে বিচ্ছিন্ন এমনকি আমাদের ওপর আন এর ব্যাপারেও তাদের আকিদা ভিন্ন সুতরাং তাদের সাথে আমাদের আকিদাগত বিচ্ছিন্নতা রয়েছে কোনো সন্ধানে কিন্তু এই বিচ্ছিন্নতা যখন ঘোষণা করা হলো সারা পৃথিবীর মধ্যে একটা মানে আওয়াজ তাদের সাথে বিচ্ছিন্নতা করবে না এটা বিচ্ছিন্নতা মূলত দিনের দিক থেকেই সম্পূর্ণ এটা নূতন কিচ্ছু না এটা হয়তো মানে নূতনভাবে ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে পার্থক্য হয়েছে কিন্তু তাদের সাথে আমাদের বিচ্ছিন্নতা রয়েছে ফিরে আসতে পারে নাই আজকের দিন পর্যন্ত ফিরে আসতে পারে ঠিক ইসলাম থেকে যে যতটুকু বিচ্ছিন্ন হয়েছে ততটুকু পথ থেকে সে আর ফিরে আসতে পারে নাই তাফার বিচ্ছিন্নতা ইসলাম অত্যন্ত কঠিন হারাম কাজ আল্লাহ জন্য আল্লাহ সুমানতলা কোরআন করিমের মধ্যে যেখানেইস্লামের নির্দেশ দিয়েছেন যেখানে ঐক্যবদ্ধ একসাথে সম্মিলিত প্রচেষ্টার নিজে দিয়েছেন প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহবুল বিচ্ছিন্নতাকে কঠিন ভাবে নিষেধ করেছেন সেটাই একসাথ করেছেন মুসাদ আহমদ সৈহাদসুল্লাহামা আতুল রহমা আজাদ মুসলিম উম্মা ঐক্যবদ্ধ থাকা মুসলমানদের সম্মিলিত সাথে নিজেকে জড়িয়ে রাখা এটি হচ্ছে রহমত রহমতের কারণ ওয়ালফর কত আজাব আর বিচ্ছিন্নতা হচ্ছে আজাবের কারণ আজকে মুসলমানরা কি আজাবের মধ্যে আছে না রহমতের মধ্যে আছে কি মনে করেন আপনার কঠিন আজাবের মধ্যে আছে কোন সাইজ নেই মুসলমান মুসলমানকে দেখলে মনে হয় জন্য মাথায় রক্ত উঠে যায় তাকে কিভাবে হত্যা করা যায় অথচ অমুসলিমকে দেখলে পর্যন্ত তার এই অবস্থা তৈরি হয় না বুঝতে পেরেছেন কিনা কোনসলিমকে আল্লাহর দু দেখলে তার এই অবস্থা হয় না কিন্তু মুসলিমকে দেখলে তার মাথার মধ্যে রক্ত উঠে যায় মনে হয় যেন এ লোককে এটা আদা এই ফেরকাবন্দি থেকে মূলত যুবকদেরকে দূরে আসতে হবে যতদিন পর্যন্ত আমরা এই ফেরকাবন্দি নদিল্লিতে থাকবো আল্লাহবুলি যেটা বলেছেন ফেলায় তোমাদের শক্তি চলে যাবে শক্তি হারিয়ে যাবে আমাদের শক্তি হারিয়ে গেছে চার নম্বর যে পয়েন্টটি সেটি হলো মুসলিম উম্মান যুব সমাজ সর্বপ্রথম যেই কাজটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে সেটা হচ্ছে আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াতের কাছে মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবে আপনি মানুষদেরকে যদি দিন দাওয়াতের দিকে না দেন শুরুতেই তাদের বিরুদ্ধে আগে যান এবং তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয় তাহলে আপনি কাকে দাওয়াত দিবেন দাওয়াতের কোনো নাম নেই দাওয়াতের কোনো চেষ্টাই নেই শুধুমাত্র বিরতি তৈরি করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি কেউ কাফির বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে কেউ বিরোধী তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে এটা ভুল তাই সবচেয়ে বেশি শক্তি সামর্থ্য সম্পদ এবং বুঝ বিবেচনা জ্ঞান মেধা যে ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ইনভেস্ট করব সেটা হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই দাওয়াতের কাজ বাদ দিয়ে আমরা দেখা যাচ্ছে অন্য কাজে বেশি সময় ব্যয় করছি অন্য কাজে বেশি সময় দিচ্ছি নিজেদের মেধাকে নিজেদের চিন্তাকে নিজেদের শক্তিকে বিভিন্ন কাজে ব্যয় করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি ফলে উম্মাতের দাওয়াত সবচেয়ে দুর্বল সেটি আপনি যদি মনে করেন যে মুসলিমরা মুসলিমদেরকে দাওয়াত দিবে তাহলে তো এর অস্তিত্বই তালাস করি পাওয়া কঠিন ঠিক না হ্যাঁ কঠিন অস্তিত্ব করা যায় এবার আসেন মুসলিমরা মুসলমানদের মধ্যে যে সমস্ত কুসংস্কার আছে সেগুলো সংশোধনের কাজ করবে সংশোধনের কাজ করছি নাকি সেগুলো কেটে ফেলার জন্য চেষ্টা করছি অবস্থা এমন যে সংশোধনের সাথে করে সম্পর্ক রেখে সংশোধন নয় আমি মনে মাথা সহ কেটে ফেলে যেহেতু মানে প্যাটে ব্যথা মাথায় কেটে দি এ লোকেরই ফলে সংশোধনের কাজ আর মানে সমূলে নির্মূল করার কাজ এক নয় ফলে আমাদেরকে শয়তান কিন্তু অন্য কাজে নিয়ে যাচ্ছে ব্যস্ত করছে অন্য কাজে আপনি যখন সংস্কারের কাজ করবেন সংশোধনের কাজ করবেন তখন আপনার আচার আচরণ আখলা বৈশিষ্ট্য চরিত্র সব যেই পর্যায়ে যাবে আর আপনি যদি বলে যে সমাজের সব সমান করে দিই যখন সমান করে দিচ্ছে কালমার্কস যখন আসলে সব সমান করে দিচ্ছি সমান করে দিয়ে গেছে বুঝতে পেরেছে সমান করে দিতে গেলে তখন বহু বহু ক্ষতি হয়ে যাবে মুসলমানদের সব বেশি ক্ষতি হবে এই জন্য যুবকদেরকে সেখানে সতর্ক থাকতে হবে আমরা দাওহাতের জন্য চেষ্টা করি না দাওয়াতের কাজ নেই এর দরিণ মুসলিমদের মধ্যেই তো এই মসজিদের মধ্যে কতজন লোক নামাজ পড়তে পারে এই বাড়িতে কয়জন লোক আছে কয়জন লোক ফজল সালাতের সময় অথবা অন্য সালাতের সময় জামাতে অংশগ্রহণ করছে তাহলে বোঝা গেল যে দামাতের কাজ নেই কয়জন লোক সত্যিকার দিনের মধ্যে দিনের কথা শোনার জন্য চেষ্টা করছে ইসলাম অনুযায়ী নিজের জীবনকে চালানোর চেষ্টা করছে এই আমি আজকে যুবকদেরকে মূলত কথা অনুরোধ করব যুব সমাজ সঙ্গে আমরা সবাই যাতে করে নিজেদেরকে দাওয়াতের কাজে লিপ্ত করতে পারি এবং দাবাতের এই পথে মূলত দুটি জিনিস নিহিত একটি হচ্ছে নিজের সংশোধন আর একটি নিজের সংরক্ষণ দাওয়াতের মধ্যে দুটি জিনিস পাওয়া যায় ওলা মাইকেরা উল্লেখ করেছেন দাওয়াতের মধ্যে এই দুটি জিনিস আছে নিজের সংশোধন রয়েছে নিজের সংরক্ষণও রয়েছে কোন ব্যক্তি যদি নিজেকে সংরক্ষণ করতে চায় তাহলে তার জন্য দাওয়াতের লিপ্ত হলে নিজেকে সংরক্ষণ করতে পারবে কোনো ব্যক্তি যদি নিজের সংশোধন করতে চায় তাহলে দাওয়াতের লিপ্ত হলে সে নিজেকে সংশোধনও করতে পারবে যে ব্যক্তি দাওয়াতি লিপ্ত হয়নি সে নিজেকে সংশোধন করতে পারে না কারণ আপনি অন্য অন্যের কাছে যখন যাবেন তখন আপনি নিজেকে বিবেচনা করার একটা সুযোগ পাবেন যেমন মোদারলেস টিচার যিনি টিচার যদি কোনো জিনিস না বুঝে তাহলে তিনি কিন্তু বুঝাতে পারবে না ছাত্রদেরকে ছাত্ররা না বুঝলে কোনো অসুবিধা নেই এই জন্য টিচারকে প্রথমে ওই জিনিসটা পরিপূর্ণরূপে বুঝতে হবে টিচার তিনি জিনিসটা বুঝবেন এবং বুঝানোর ক্ষমতা রাখবেন এই জন্য টিচার তাই সেখানে সংশোধন করতে গেলে আপনি ওই কাজটা নিজে প্রথমে কি করতে হবে ঠিক করে নিতে হবে নিজেকে ঠিক করতে হবে এবং এর মাধ্যমে আপনার নিজের সংরক্ষণ হবে আজকের আলোচনার মধ্যে আর দীর্ঘ আলোচনা করতে চাই না সর্বশেষ আমি আপনাদের কাছে একটা জিনিস আরজ করতে চাই সেটা হচ্ছে এই মুসলিম উম্মা আজকে বহু বহু চিন্তা ধারায় বিভক্ত হয়ে যাচ্ছে সে বিভক্তির কথা আসলে উল্লাহ সাল্লাহাম হাদিসের মধ্যেই जीतुनताना हो सन्देह नहीं कह उम के सत्यार ओक्य जदि आनते हैं एकटाई पद्धति से कुर सुनार दिखे फिर आसते को मौलवीर दिखे नये को बुजुर्गर दिखे नये को हजूर दिखे नयो दलि नयो ग्रुपर दिखे नयो गोष्ठी नयो गोत्र नयो देश नय फिर आसते कुरआन और सुन्नार दिखे যদি কোরআন এবং শূন্যার দিকে আমরা সত্যিকারভাবে ফিরে আসতে পারি তাহলে আমাদের মধ্যে এই রিদা বিভক্তি আস্তে আস্তে কমে যাবে আর যতদিন আমরা বিভিন্ন কাদা তৈরি করে রাখবো বিভিন্ন গ্রুপের দিকে আমরা নিজেদেরকে রাখবো যতদিন পর্যন্ত আমরা বিভিন্ন দল ও মতে বিভক্ত থাকব ততদিন পর্যন্ত ঐক্যের দাওয়াত চলবে ঐক্যের নামে আমরা সবখানে বলবো যে আমরা ঐক্য চাই কিন্তু এক হতে চাই না কারণ ঐক্যের কথাই বলেই আজকে মানুষ অনৈক্য তৈরি করছে ওকে কথা বলে মানুষ আজকে দলীতি লিপ্ত হচ্ছে সেটা মুসলমানদের জন্য এই দুরবস্থার মূল কারণ একটাই মুসলমানরা সত্যিকার ইসলামের উপর প্রতিষ্ঠিত নেই এবং মুসলমানদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে দল সেটা হচ্ছে যুব সমাজ যে যুবকদের ব্যাপারে সাল্লাহ আলী মধ্যে বলেছেন যুবকদের ব্যাপারে তোমরা কল্যাণের উপদেশ গ্রহণ করো তাদেরকে যত ভালো করতে না যত সংশোধন করতে পারবে তত বেশি মুসলিম উম্মা সংশোধিত থাকবে মুসলিম উম্মা শক্তিশালী থাকবে মুসলিম উম্মা ক্ষতিগ্রস্ত হবে না এজন্য আমরা চেষ্টা করি আমাদের ভাইদেরকে আমাদের যুবকদেরকে যত করে আমরা সংশোধন করতে পারি হাজা ওসল্লাহ মিহিনাম হাম্মদ ও আলা আলহি ওয়া সাবিহি ওসাল্লাম সুবাহানক আল্লাহমদিকা এস হাজুাল অনেকক্ষণ আপনার মানে কষ্ট হয়ে গেছে পরে আজকে আর না দিই নাকি কোন ক্ষেত্রে সম্মিলিত মোনাজাত করা যাবে কেননা এই বিষয়ে আমাদের স্পষ্টভাবে জানা নেই কোন কোন ক্ষেত্রে সম্মিলিত মোনাজাত করা যাবে প্রশ্ন এরকম কিনা এরকম না সম্মিলিত মনেজাত মানে সুনির্দিষ্ট না করে যে কোনো সময় পারবেন। সেটাকে নির্দিষ্ট নেই যেমন একত্রিত খাবারের জন্য একত্রিত হলেন আর সবাই মিলে মনে যাত করলেন না খাবার একত্রিত হলে মনে যাত পর মনে যাত মিরাদের পর মনে যাত এগুলো এই মোনাজাত রাত শূন্যদার সাব্যস্তরী কিন্তু এমনি চার পাঁচজন লোকের সাথ হল তারা কথাবার্তা আলোচনা করলো। তারপরে তাদের মধ্যে কেউ একজন আমরা করোয়া করি সেটা মানে সুনির্দিষ্ট কোন নিয়মের অধীনে না হয় যদি এমনি কেউ একত্রিত হয় এবং দোয়া করে তাহলে এটি ইসলামী শরীরতের মধ্যে হারাম বা নিষিদ্ধ কাজ নয় আর যে সমস্ত ক্ষেত্রে আসল্লাহ সাল্লাম দোয়া করেছেন সাব্যস্ত হয়েছে সম্মিলিতভাবে সেগুলো তো করা যাবেই যেমন যে দোয়া করেছেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম জুমার সালাতে দোয়া করেছেন ঈদের সালাতে দোয়া করেছেন যে দোয়াগুলো রেসুলসাল্লাহাম করেছেন মর্মে সাব্যস্ত হয়েছে সেগুলোতে সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে পারবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মুসলমানদের জামাতবদ্ধ থাকা বলতে কি বোঝানো হয়েছে খুব ভালো কথা বলেছেন মুসলমানদের জামাতবদ্ধ থাকার অর্থ হচ্ছে মুসলমান বিভিন্ন দল ও গ্রুপে বিচ্ছিন্ন হবে না বুঝতে পেরেছেন কিনা এটার নাম হচ্ছে জামাতবদ্ধ থাকা মানে কোন মানে মুসলমানজন বিচ্ছিন্ন তার মধ্যে যাবে না সুনির্দিষ্ট সম্পৃক্ত থাকবে এটার নাম হচ্ছে মূলত জমাতবদ্ধ থাকা বুঝতে পেরেছেন কোন দল অথবা গ্রুপের মধ্যে যাওয়ার অর্থই হচ্ছে তিনি বিচ্ছিন্ন হয়ে গেলেন তিনি বিচ্ছিন্ন হয়ে গেলেন তাহলে তার মূল দল সিলেক্টেড এটা নির্ধারিত সেটা হচ্ছে ইসলাম ইসলাম গ্রহণ করার পরে ইসলামের সাথে ঐক্যবদ্ধ থাকাটাই হচ্ছে তার মূল কাজ এখন ইসলাম থেকে নূতন দল করলেই তাহলে তিনি বিচ্ছিন্ন হয়ে গেলেন এটার নাম হচ্ছে বিচ্ছিন্ন হওয়া আমরা কিভাবে জামাতবদ্ধ থাকতে পারি হ্যাঁ বলে দিয়েছি সেগুলো ইসলাম এর অনুশাসনগুলো নিজের জীবনে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করে সবাই ইসলামের উপর প্রতিষ্ঠা থাকাই হচ্ছে ঐক্যবদ্ধ থাকা ইসলাম থেকে বিচ্ছিন্ন হওয়াই হচ্ছে মানে আপনি ফেরকাবন্দিতে লিপ্ত হলেন এখন কেউ হয়তো ধারণা করতে পারেন যে আসেন সেফুল্লাহ ভাই আমার কাছে এরকম আরো লোক আসছে আসছে আসে না যেমন না বলে আপনার নেতৃত্বে একেবারে শহীদ সচ্ছা কোরআন হাদিসের একটা দল করি বলছি একটা দল করাই হচ্ছে ইসলামের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করা এটাই ইসলামের মধ্যে বিচ্ছিন্নতা বুঝতে পেরেছেন তো আমি একটা দল করলাম আরেক বুজুর্গ আরেক দল করল কত দল হবে এটাই ইসলাম কিনা ইসলাম তো তার অস্তিত্বর কথা ঘোষণা করা আছে ইসলামের অবকাঠামো ইসলামের নীতিমালা কর্মপদ্ধতি সবই স্পষ্ট সেই কর্মপদ্ধতির সাথে যারা মিশে যাবে সেই কর্মপদ্ধির যারা আসবে তারাই হচ্ছে মুসলিম এবং তারাই বিচ্ছিন্ন হয়নি তারাই কি হয়নি বিচ্ছিন্ন হয়। কুকুর এবং শিখ কি এবং করলে তার পরিণতি কি শিখ হচ্ছে आल्ला हब्बुल आलमी जिफात आल्ला हब्बुल आलम जो हकुक आज अधिकार गो रूल आगर अन्न का अंशीदार सब्यस्त करा समकक्ष मन करा कार हस्तक्षेप आई धारणा संक्षिप्त कथा बनल विस्तारित आलोचना रही है এবং যে এই বাহাদুর একমাত্র আল্লাহ রাবুল আলমের জন্য সেই বাহাদুর যদি গাই জন্য আল্লাহ সার অন্য কারোর জন্য দেওয়া হয়ে থাকে এটাও শিল্প এবং এই শিল্প তৌহিদের পরিপন্থী যদি কোন ব্যক্তি এই শিল্পে লিপ্ত হয় থাকে তাহলে তার আর এই তৌহিদের যে গন্ডি আছে এই গন্ডির মধ্যে কোন স্থান বুঝতে পেরেছি আর কোনো স্থান নেই এবং এটা হচ্ছে जावेर सुस्तेमेर मध्य वैशिष्ट्य हो मानुष्टर पक्ष के बारे सिद्धांतृत विषय जेटी अपन अवधारित देवे ते मै ট আল্লাহাবাহামি তার রসনের মাধ্যমে নির্দিষ্ট করে দিয়েছেন অবধারিত ফয়সালা জানিয়ে দিয়েছেন শত বিষয় অমান মায় লা যার মৃত্যু হয়েছে কিন্তু আল্লাহ করেনি তার আমল যেমন হোক না কেন দেখাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে আগে হোক পরে হোক আগে হোক পরে হোক বুঝতে পেরেছেন কিনা এই জন্য কেয়ামতের দিন এই কাঠটুকু আপনাকে ঠিক রাখতে হবে এই কাঠটা কি করতে হবে ঠিক না মুস্তদ আহমদের সৈহাদিসের মধ্যে রয়েছে আমার প্রশ্নগুলি রাত বেশি হয়ে যাবে হয়তো সময় নষ্ট হবে আপনাদের কষ্ট হয়ে যাবে না সে প্রশ্ন উত্তর শেষ হয় না একবার একবার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম মধ্যে যাতে উত্তর দিতে দেখে যে ফজরের আদান হচ্ছে লোকেরা যে শেখ আদান শুনে যাচ্ছে কৃষির আদান এটা ফজরের মানে কোন সময় চলে কিছু খেয়াল নেই বুঝতে পেরেছি জন্য সমস্যা হয়ে যাবে আপনাদের কষ্ট হয়ে যাবে আহ মুস্তা আহমদের সৈহাদিসের মধ্যে রাসুল্লাসনের সাত করেন ইউরাই চুল দেহামতের দিন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে তারপরে তার সামনে তার চোখের সামনে তার আমল নামা খোলা হবে একবারে দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত আমল তার সামনে খুলে দেওয়া হবে এই বিশাল আমল নামার মধ্যে দেখবে সব খারাপ কাজ কোন নেকামল নেই আল্লাহুল আলমিন জিজ্ঞেস করবেন বান্দা এগুলোকে তুমি করছো কিনা উপায় দেবে বাঙালি মতো এত চালা করার একটু সুযোগ নেই ওখানে বুঝতে পেরেছি কিনা মিথ্যা বলার কোনো সুযোগ নেই মিথ্যা সাক্ষর দেওয়ার সুযোগ নেই হ্যাঁ আল্লাহ এগুলো আমি করছি তারপরে দ্বিতীয় আমলনামা খোলা হবে একই দশা চোখ যতটুকু যায় ততটুকু পর্যন্ত সব লেখা আর সবই খারাপ কাজ করছো কিনা বান্দা হ্যাঁ এগুলো করছি তৃতীয় এভাবে নিরানব্বইটা আমলন খোলা হবে তার সামনে সবগুলো বান্দা হতাশ হয়ে আমার আল্লাহ গুলাল জিজ্ঞেস করবেন বান্ধা তোমার কোন আর আমল আছে কিনা আল্লাহ আমার আর কোনো আমল আছে আমি জানি না আমি বলতে পারবো না মনে পড়ে আমার আর কোন আমল নেই তোমার একটা আমল আমার কাছে রয়ে গিয়েছে তখন আল্লাহ সুবাহতালা একটা কাঠ বের করবেন পেতা হাদিসের মধ্যে একটা বের এত বিশাল বিশাল আমল আমার সামনে ছোট্ট একটা তখন বলবে আল্লাহ এই কার্ড দিয়ে আমার কি হবে এই কার্ড তো কিছু বুঝতেন না কার্ড দিয়ে কি হবে তখন আল্লাহ আলমী তার আমলের মধ্যে তার এই কার্ডটুকু দেখে দিবেন। এই নিরানব্বইটি আমল যেগুলো আমল নামা বের করা হয়েছিল সব অন্যায় জোন এবং অত্যাচার এই সবগুলো আস্তে করে উপর দিকে হয়ে বাড়ি হয়ে যাবে এই কার্ডটা এটা হচ্ছে বেতাকাতের কার্ড हमार बंधु ये काट की जो संरक्षण करते पे सत्यार जान्न पाई बाबी जान्न पाई बाकी क्योंकि काटटाई नष्ट कर दिले अमुक दरबारे गलन अमुक हजूर मुड़ी हलन अमुक अमुक लोकरिए जब कर दिए आसलें का बर्बाद कर दिल कबर फूल दिल्ठटा बरबाद कर दिले कालें যারা এই নষ্ট করে দিয়েছে তাদের এই আমল নামা যদি সবটাই ভালো কাজ হয় দিন আল্লাহ হবুল আলমিন বলছেন তাদের আমলের আমি কোন ওজন দিব না কোন ওজন হবে না দরকার নেই তো বুঝতে না আসল জিনিসটা নেই এই জন্য এটা হল কুফর কুফুর হচ্ছে আল্লাহ আব্বুল আলমীর আয়াত এবং বিধান যেগুলো আছে সেগুলোকে যদি কেউ অস্বীকার করে এটা হচ্ছে কুফুরি এটা হচ্ছে কুফুরি আর এই অস্বীকার করার বিষয়টি উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না আমরা কি বলতে পারি যে ইমান এবং ইসলামের পিলারগুলোর ব্যাপারে জ্ঞান আহরণ করা ফরজ করে দিয়েছেন বলতে ইসলামের। পিলার যেগুলো আছে সেগুলো অবশ্যই জ্ঞান রাখতে হবে একজন ব্যক্তির জন্য আইন একজন ইমানদার ব্যক্তির জন্য এটা ফরজে আইন অনেকে বলেন আমার কাপড় ভালো নয় নামাজ পড়তে পারবো না এক্ষেত্রে মাসারা জানবেন জানাবেন ভালো নয় মানে কি কাপড় পুরাতন কাপড় ভালো নয় এই কাপড় দিয়ে আপনি বের হন কিভাবে স্বাভাবিক তো এটাই একজন বুদ্ধিমান লোক বিবেকবান লোক কাপড় ভালো নয় এই কথা বলাটা এদের উচিত না কিন্তু যদি কোনো কারণে তার কাপড়ের মধ্যে নাজাসাত লেগে যায় এখন তার এই কাপড় ছাড়া অন্য কোনো কাপড় না থাকে এই অবস্থায় সে ছাড়া তাদের করবে বুঝতে পেরেছেন তো আর ভালো নয় নাজাসাত লাগবে এরকম কাপড় নিয়ে কিভাবে আপনি বের হন এটা কি আপনার বুদ্ধিমানের কাজ হল নাকি এটা একটা সত্যিকার অর্থে নোংরা বিছাড়া আর কিছুই না এই যুগের কোনো বিবেকবান লোক তো এই কাজ করবে না ঠিক না सुंदर भाव एक परिचन्न कपड़ दिए बेर हो, बेर हो बेर। हाँ तीन कारण कपड़ को मान खराब है जो सलाब कह आदाय करते शेख आल्ला आकार आपनी कि मन करेंबुलीकार मान हमारे अस्तित्व नहीं आल्ला सुनान अस्तित्व सत्ता रही है আল্লাহ তার অস্তিত্ব আছে কি নেই সত্তা আছে কি নেই তাহলে তার সত্তার তার জাতের অস্তিত্বের অবশ্যই কি রয়েছে একটা আকার রয়েছে সে আকার আমাদের আকার মানে যে আকার কল্পনা করতেছেন সে আকার না এর আকার সম্পর্কে আমরা কিছুই জানি না কিন্তু আল্লাহ হাবুল আল আবিনের জাত সত্তার সাথে মাহত্বের সাথে শ্রেষ্ঠত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ আকার তার অবশ্যই রয়েছে অন্যথায় নিরাকার যেটিাকার বলতে বছু নেই নিরাকার বলতে ব যার কোনো কিছুই নেই প্রত্যেকটি বা লোকাতে আকার রয়েছে এবং আল্লাহ সুবান দ্বারা আকার রয়েছে তার জাতের সাথে সামঞ্জস্যপূর্ণ এটি আমাদের ধারণা অনুযায়ী নয় আমাদের পরিকল্পনা অনুযায়ী নয় এবং এটা আল্লাহ সোভান কিন্তু হাজি দার সাব্যস্ত হয়েছে ইসলাম নিয়ে ঠাট্টা করা কেমন গুণা মানে কল আমি হিও আই চুলি হি হাজি আইতাজির ইমানি তুম টা আর ওজোর করার দরকার নেই কাজ কাফার তুম বাদে ইমান ইকুম ইমান এরপর এটাই সবচেয়ে বড় কুফুরি আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে ঠাট্টা করা ইসলাম নিয়ে ঠাট্টা করা এটা কুফুরি কাজ ইসলাম থেকে সুন্দরভাবে বললেন না নিজের জামা ফাইজামা সব খুলে তারপর বেরিয়ে গেছেন কোন লাভ হয়নি কোন লাভ হয়নি ক্ষতিগ্রস্ত এগুলো ঠাট্টার বিষয় না আগেই বলছি আপনাদেরকে আপনি কার্ডটা সংরক্ষণ করেন বাকি এমন কতটুকু করতে পারবেন সেটা আপনারা চেষ্টা করেন কিন্তু কারো দাঁড়িয়ে থাকলে তাকে কটাক্ষ করে সম্বোধন করা বা দাঁড়িয়ে রাখতে বাধা প্রদান করা এটি কেমন গুণা না দাঁড়ি কটাক্ষ হারাম এবং दाड़ी राखते बाधा दिया हराम दी इसलमर विधान नय दाड़ी हमें फेत्र विधान मानूष मानव सभ्यतार दाड़ी हटा एक सौंदर्य विधान ये सौंदर्य रलाद त्यागकारी व्यक्ति की इसलम थ इच्छाकृत जदि को व्यक्ति सलाद परिहार कर संपर्क हो जा समण विच्छिन्न सेकोल्ड मुस्लिम শুধু পাসপোর্টের মধ্যে তাকে মুসলিম হিসেবে দেখানো হবে অধিকাংশ মহাকাই কালাম বলেছেন তাকে মারা গেলে কবর মুসলমানদের কবর দাফন করা যাবে না এবার কোন দিকে যাবেন এটি তো আমরা তো সকল মুসলিমের দেশ এজন্য আমরা আমাদের কাছে অদ্ভুত অদ্ভুত হয়েছে কে ভাই তাহলে মুসলিম তালাশ করে পাবেন কোথায় পাবো পাসপোর্ট দেখি দেখে এইবার আমার কাছে তো মুসলিম বের করার তো এখানে আছে পাসপোর্ট থেকে মুসলিম আইডি কার্ড থেকে মুসলিম বের করুন বুঝতে পেরেছেন কারণ ইসলাম মুসলিম যখন পাওয়া যাচ্ছে না এখন আইডি কার্ডের মুসলিমদেরকে আপনি ইনক্লুড করছেন এই আর কিচ্ছু না ইসলাম না ইসলাম না ইসলাম একেবারে স্পষ্ট দিন আল্লাহর বিধানই মানলেন না আরো আপনি দাবি করতেছেন মুসলিম মানে কি কারণে আপনি মুসলিম কারণটা কি বলেন না ঠিক না যেমন আপনি যদি কোনো অফিসে চাকরি করেন অফিসে কাজ করেন না আপনি আপনি ওই হিসেবে মানে আপনাকে কি করবে কিনা প্রশ্ন নিয়ে আমরা দাবি করে যাচ্ছি কি বুঝতে পেরেছেন বন্ধুগণ মাধ্যমে পার্থক্য করেন কি কাফের বুঝতে পেরেছেন কিনা কারণ আপনি যে বুঝার তো কোনো এ নেই এই যে সুরসব ইসলাম বুঝার পদ্ধতি দিয়েছেন একটাই সেটা হল সলাথের মাধ্যমে আমাকে আপনাকে করা হবে। আমি যদি সলাৎ আদায় করি তাহলে আমি মুসলিম আর যদি সলাৎ আদায় না করি কিন্তু সব ঠিক আছে ইসলামের পরিচয় দিক আছে কিন্তু সলাতেই আদায় করে না তাহলে শুধুমাত্র সকল মুসলিম হিসেবে থাকবে ইসলামের পরিচয় বহন করবে কিন্তু মুসলিম না আসসালাম আলাইকুম শেখ ওয়ালিকুম আসসালাম রিজিক প্রাপ্ত হওয়ার জন্য কিছু উপদেশ দিন কাজে সফল হওয়ার জন্য আমল কি হতে পারে আপনি কি ওয়াচ করতেছেন না অন্য কোন কিছু বলছেন কিছু বলছেন হ্যাঁ ও ফোনে কথা বলছেন আচ্ছা রিজিক প্রাপ্ত হওয়ার জন্য কিছু উপদেশ দিন এক নম্বর উপদেশ সুল্লাহ সাল্লাসলাম একটি হাদিসের মধ্যে বলেছেন সোনা তির মিজির মধ্যে এসেছে হাদিসের বিতর্ক আছে এই সোনাদের মধ্যে বিতর্ক আছে কিন্তু আমলযোগ্য সেটা হল পাশ্বাক্ত সরাত যদি কেউ জামাতে আদায় করে তার রিজিক হয় বুঝতে কিনা এখন আপনি চিন্তা করছেন নামাজি নাই আল্লাহ আব্বুল আলমিন আপনাকে রিজিক কি জন্য রিজিক না দেবে তো আজিব তারপরে আল্লাহর আল্লাহ তারা দেখেন এই আল্লাহ আব্বুল আলমিন বড় কিন্তু আপনি হলে দিতেন না দিতেন না আপনার ঘরে আপনি যা বলেন সব বিরুদ্ধাচরণ করে এরকম লোকের আপনি খেতে দিবেন না কোনদিন ঘরে থাকতেই দিবেন না খেতে দেওয়া তো দূরের কথা ঘরে থাকতেই দিবেন না কিন্তু আমার আল্লাহ সমানও তারা আপনাকে তার এই বাফলো কাত থেকে তার এই বিশাল সৃষ্টি জগৎ থেকে বের করে দিচ্ছেন না অনুগ্রহ করতেছেন অসংখ্য অগুনিত নিয়ে দিয়ে যাচ্ছেন পাশাপাশি আমার অল্লাহ সুমান মানে আপনার নিজিকেরও বন্দোবস্ত করে যাচ্ছেন দেখতেছেন বান্দাকে আবার ফিরে আসে কিনা অপেক্ষা করতেছেন এই বান্দাটাকে ফিরে আসে কিনা এই বান্দার মধ্যে গিয়ে আসলে পরিবর্তন আসে কিনা কিন্তু আপনি তো সীমালম্বন করে যাচ্ছেন এজন্য জন্য পাঁচত্ব সলাদ রিজিক বৃদ্ধির জন্য নিজিকের অভাব দূর হবে দুই দুই নম্বর আমার হচ্ছে রিজিকের জন্য সেটা হল হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে সাধ করেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটাও রিজিক মানুষের সম্প্রসার করে বুঝতে পেরেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এই রিজিক সম্প্রসার করে তিন নম্বর হচ্ছে বিয়ে করা এটা হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ বলেছেন কারণ যদি রিজিকের সংকট দেখা দেয় তখন তিনি বিয়ে করবেন এখানেও রিজিকের দূর হয় চার নম্বর যে বিষয়টি রেসল্লাহ সাল্লাউল ইসলাম সেটি রেসুল্লাহ সাল্লাউ ইসলাম আল্লাহ তালার কাছে দোয়া করতে বলেছেন সলাাতের মধ্যে বলেছেন সলাতের বাহিনী বলেছেন সলাাতের মধ্যে বলেছেন আল্লাহ ফেরলি হামনি ওয়ার জুকনি ওয়াতিনী ওয়ুবুরি ওয়া হাফিনী ওয়াফু আন্নি সলা সলা মধ্যে শিক্ষা দিয়েছেন ডিজিটের পরে বলেছেন শিক্ষা দিয়েছেন এই দোয়াগুলো আল্লাহ তারা কাছে করতে হবে বুঝতে পেরেছেন এখন আপনি রিজিকের জন্য দোয়া করেন আল্লাহর কাছে না রাজাকের কাছে না আপনি আল্লাহর মন্দার কাছে দোয়া করেন উল্টা যার রিজিক দেওয়ার কোন ক্ষমতা নেই বরং তার রিজিকের ব্যাপারে সে বিপদের মধ্যে আছে সে কি দিতে পারবে কিনা দিতে পারবে না আমরা সরকারের কাছে মিছিল করি সরকার বেচার মানে সরকার তো দেশে জনগণের টাকা দিয়ে চলে বুঝতে পেরেছে কিনা সরকার তো জনগণ হচ্ছে হীনদিন জনগণের টাকা চলে সরকার ঠিক না শুধু সরকারের কাছে কি আপনি চাইবেন কার কাছে মূল সরকারের কাছে যার মালিকেনায় রয়েছে এই পৃথিবী যে এই পৃথিবীর মালিক ভুল আমরা উল্টা যাচ্ছি তাবাইল আমল ও কিছু বিতর্কিত ঘটনা পাওয়া যায় বলে অনেকেই বলে একটু আমাদের ধারণা দিবেন ফাজাইল আমি কিতাব একসাথ করবেন না ফাজ আমলের মধ্যে যে বক্তব্য গুলো আছে এর অধিকাংশ বক্তব্যই জাল বান মিথ্যা কথা কারামত তারামত থেকে মানে স্বপ্ন থেকে উল্লেখ করেছে এর অধিকাংশ বক্তব্য শুদ্ধ নয় কিন্তু এর মধ্যে ইসলামুল কালিম রহমতুল আলাই যে সংকলনটি করেছেন এই সংকলনের মধ্যে তাক্ষিক ছিল না এই ব্যাপারে যা বর্ণনা এসেছে সবগুলো উল্লেখ করে দিয়েছেন পার্থক্য বুঝতে পেরেছেন কিনা সেক্ষেত্রে যেগুলো তাক্ষিক শুদ্ধ সেগুলো গ্রহণ করবেন যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলো গ্রহণ করবেন না যেহেতু তিনি সেগুলো রেফারেন্স উল্লেখ করেছেন এবং হাদিস উল্লেখ করেছেন তারা একটা জিনিস চিন্তা করেন নাই সেটা হলো এই যে এক সময় একদল লোক আসবে যারা হাদিস পড়বে কিন্তু হাদিসের স্মরণ জানবে না বুঝতে পেরেছেন কিনা হাদিসের বন্যাকারী সম্পর্কে জানবে না তারা তো মনে করেছেন যে বন্যাকারী সম্পর্কে তিনিও যেভাবে জানেন আমিও জানি কথা কি বুঝতে পেরেছেন কিনা বর্ণাকার কথা উল্লেখ করে দিয়েছি যখন পড়বেন আপনি যে এই রে মধ্যে আছে তখন আপনি বলছেন শনদ হারিস পরম্পরা সূত্র আর সেই মাথা বুঝতে পেরেছেন কিনা এবং তারা শনদ এবং মতন দুইটা সম্পর্কে জানতেন তারা মনে যে মানুষ শনদ এবং মতন দুইটাই জানবে কিন্তু এমন এক যুগ আসবে যে যুগে মানুষ হাদিস শুধু হাদিস পড়বে সনদ সম্পর্কে জানবে না এটি তারা জানতেন না বুঝতে পেরেছেন না, তাদের কাছে স্পষ্ট ছিল না ফলে এখন আমাদের সমস্যা হয়ে গেছে ওই জায়গায় আমরা মনে করেছি এটা হাদিস কিন্তু যেহেতু সনদ উল্লেখ করা আছে সেখানে সনদ দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা হাদিস না এটা গ্রহণযোগ্য নয় এটা দুর্বল বর্ণাখানি রয়েছে কিন্তু আমার যদি আপনি পড়তে স্নান পড়তে পারেন সুবিধা নেই কিন্তু এর মধ্যে কিছু কিছু কথা আছে মূল তিনি যেহেতু এই বন্যাগুলো পেয়েছেন এই জন্য সংকলন করেছেন যেমন আপনি সর্বপ্রথম যেটি তিনশো দশ সিঁজে লেখা এটা মানে সর্বপ্রথম না সর্বপ্রথম না তৃতীয় আর তফসির মানে রেবায়তের মাধ্যমে যে দফসিরটুকু হয়েছে ব্রুজারি তাবারি বাহুতরে লেখা তিনশো দশ সিঁজি কত এবং রেবায়ত গুলো উল্লেখ করেছে এর মধ্যে দশ হাজারের বেশি থেকে এসে ঢুকে গিয়েছে বুঝতে পেরেছেন কিনা একটা যেহেতু এই রেবায়ত তার কাছে পড়ছে এই জন্য তিনি এটাকে সংকলন করে দিয়েছেন তিনি আদৌ এখানে এই কথা বলেন নাই যে আমি যা সংকলন করছি সব কথা সত্য বুঝতে পেরেছেন কিনা এখন আমরা তিনি বলছেন এই জন্য সত্য করে দিচ্ছি না শুদ্ধ নয় আপনি জানতে হবে যে এখানে আসলে কি লেখা হয়েছে এই সম্পর্কে যা তথ্য তার কাছে এসেছে সবগুলো সংকলন করে দিয়েছেন এখন আপনি এখানে আপনাকে কি করতে হবে যে সংকলনটুকু এর দায়িত্ব আপনার উপর ছেড়ে দিয়েছে কোন সালাপ থেকেই বুকে হাত বাঁধার আমল পাওয়া যায় না এই দাবি কি সঠিক এসছে মিথ্যা এরছে এর থেকে মূল দাবি আর দুনিয়াতে কোনোটাই নেই সফে সাহিহীনের আমলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে বরং হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে বরং হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে বক্তব্য এ হাদিসের কোন ব্যাখ্যানে যদি বুকের উপর হাত বাঁধার এখানে প্রমাণিত না হয় আর কোনো ব্যাখ্যানে কেউ দিতে পারবে না আপনি মানে হাতকে যদি এখানে রাখতে চান ঠিক আছে আপনার হাতকে যদি এখানে রাখতে চান তাহলে আপনি অন্তপক্ষে একটু পর্যন্ত নিতে পারবেন কিন্তু না তাহলে আপনি এখানে রাখতে পারবেন বক্তব্য সাব্যস্ত এবং এটাকেই মূলত যেভাবে এসেছে সেভাবে রেখে দিয়েছেন কিন্তু এই বিষয়টি আমলের মাধ্যমে প্রমাণিত সত্য সেটা হচ্ছে বুকের উপর হাত বাঁধার বিষয়টি সুলসলোলা পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সলফেস আলহিনের আমল এই মর্মে দুটি হাদিসি শহী যদিও আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে কিন্তু एकाधिकुरम शही शहीद सब्यस्त आज के आज प्रश्न उत्तर जतजुक बाकी आज में क्षमा देखा कंशालाल्ला सबाफ करूादादी